আজকে সপ্তম পর্বে আমাদের সাথে একজন বিশেষ গেস্ট আছেন একজন সম্মানিত গেস্ট তিনি হচ্ছেন আল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আজকের এই প্রশ্নোত্তর পর্ব আহ অনুষ্ঠানের জন্য বিশেষ করে যে বিষয়টি নিয়ে আপনার এই করছেন এটা তো একটা খুবই স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়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 তো এই পাঁচ মেয়ের ব্যাপারে আমরা এভাবে বলে থাকি যে আসলে পাঁচ মে বাংলাদেশ পাঁচ মেয়ের আগের অবস্থায় কখনো ফিরে যাবে না এটা একটা ঘটনা যে বাংলাদেশের একটা আবহাওয়া সব কিছুর পিছনে যে একটা চেঞ্জ আমরা দেখছি এখন এটার পিছনে পাঁচ মে একটা বিশাল ভূমিকা রাখে রাইট আই থিংক আমরা সবাই জিনিসটা যারা বাংলাদেশে পাঁচ মে সময় যারা ছিলাম তারা চেঞ্জটা সবাই আমরা ফিল করি এখন এই পাঁচ মেকে নিয়ে আমাদের একটা আমাদের মুসলিমদের এটা একটা ইসলাম ইসলামের সাথে খুব মানে আহ কি বলবো জড়িত একটা আন্দোলন বলা যায় মুসলিম কারণের সাথে ফিল করি এই জিনিসটা পাঁচেমের এই বিষয়টা দেখুন এই পাঁচেমের বিষয়ে আসলে এটা আরো অনেক বেশি আমাদের জন্য আহ কষ্টকর একটা বিষয় এখানে আমাদের অনেক ভাই সেদিন শহীদ হয়েছিলেন সেই সেই রাতে এবং य आंदोलन बेपारे जी बाे हमें जी चिंता करी बांगलेशे अनेक आंदोलन है भैटबरोधी आंदोलन है कोटा बिोधी आंदोलन है तो आज के भाई एक सुंदर कथादे जुगु आंदोलन है सब गो स्वार्थभिक पेटर दायर पेटर दाये क्यों कोटार भाग चाय क्यों स्वार्थ भाग चा जगूा अनाज्यना न्या्यता आगूर मध्य कंशे इतिहास हमारे मन करते पांचे मे जंदोलन हो आंदोलनटार मध्य को पेटर दाय किस ना सिम्पलि साधारण मानुष आलरा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 आंदोलन बेस घनिष्ठें तो बहि समय अत बुझबो ना तो जान, जान, जाना सूझ है कंतु आपनारे भरे भलो बता आंदोलन का क्या आसलो की भाव आसलो को पर्या को पर आज पांच मे पांच मे पर आज केवस्थाए आ মিলে এই জিনিসটা নিয়ে আমরা একটা সাধারণ মানুষটা যেন সেই বিষয়টা নিয়ে আমরা এবং আজকে কিভাবে তো এইভাবে একটু যদি বলি যে আসলে আমাদের আলেম আমাদের ট্রেডিশনাল যে আলেমরা বাংলাদেশে আছেন আমাদের হিস্ট্রিতে আমরা যদি দেখি যে মনে করেন আপনার এই যে এই ধরনের ম্যাস মুভমেন্ট একেবারে একদম রাস্তায় নেমে একটা আন্দোলন বা এই ধরনের জিনিস আমাদের আলেমদের কালচারে খুব বেশি আমরা দেখি না ট্রেডিশনাল খুব বেশি দেখি না মনে করেন আমার আমার যত জ্ঞানে বলো আপনি হয়তো ভালো বলতে পারবেন যে আহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর থেকে আমাদের খুব বেশি রাজনীতির সাথে জড়ান নেই সময় একটা বড় আন্দোলন একটা বড় জিহাদ হয়েছিল এরপরে আন্দোলনের সময় একটা ভারতীয় আমি ঠিক যাই না এরপরে খুব বড় কোন আন্দোলন হয়েছে কিনা এরপরে বলার মতো আমার কাছে মনে হয়েছে দুই সালেরটা আপনি এই বিষয়টা দেখেন যে হিস্টোরিক্যালি যে আমাদের আলমদের মুভমেন্ট একটা ধারা যদি বলি দুই সাল একটা বিশেষ কিছু এর মধ্যে কিছু আছে কিনা বা এই অন্যগুলার রেসপেক্টে দুই হাজার তেরো সালেরটা দেখেন কি আচ্ছা রহমান আমরা তো মনে করি যে দুই সালে আহ একটা দ্বিখণ্ডিত বাংলাদেশের উদ্ভব হয়েছে আমরা এটাকে বলি যে সেকুলারিজম এবং ইসলামের প্রশ্নে বাংলাদেশ একটা ধূমজালের ভিতর ছিল যেখানে আদর্শের বিষয়টাকে সামনে না এনে রাজনীতির একটা ধূমচাল সৃষ্টি করে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 একদিকে সাবাক একদিকে হেবাজ ইসলাম একদিকে তথাকৃত নাস্তিকবাদী ব্লাগার আপনি যেটা জিজ্ঞেস করছেন যে ওনামাইকরামের যে মুভমেন্টের ইতিহাসে তাদের ঐতিহ্যে সমকালীন খুবই নিকরবর্তী সময়ে এত বড় আন্দোলনের নজি আর নাই ব্রিটিশগুলো আন্দোলন পরবর্তী সময়ে আমি মনে করি আমাদের ওলামাইকেরামদের ইতিহাস আমরা যে ভালো করে ঘাটি তাহলে এই মুজিদ আলফা সাহেব আহমদুল্লাহ শুরু করে ভারতবর্ষে এই পর্যন্ত হেবত ইসলামের দুই সালের আন্দোলন পর্যন্ত আন্দোলনের একটা নিকটবর্তী নিকটবর্তী ধারাবাহিকতায় কিন্তু অব্যাহত ছিল হ্যাঁ আপনি তো ব্রিটিশ আন্দোলন কথা বলেছেন এরপর পাকিস্তান আন্দোলন পাকিস্তান আন্দোলনটাও কিন্তু মূলত এটা অবদান ছিল যদিও সেখানে মধ্যবিত্ত সমাজ মিডল ক্লাস এই আন্দোলনের নেতৃত্ব তারা পরবর্তীতে ব্রিটিশ সম্রাজ্যবাদের সাথে যোগ মাধ্যমে তারা এটা গ্রহণ করে ফেলেছে বলতে গেলে পাকিস্তান রাষ্ট্র কাঠামো একটা পাশ্চাত্য সিস্টেমের ভিতর দিয়ে সে রাষ্ট্রের জন্ম হয় সেটা কিছু আহ ওলামাদেরকে ব্ল্যাকমেল করে হয়েছে কিন্তু ওলামা এই পাকিস্তান আন্দোলনের পিছনে কিন্তু মূল ভূমিকাটা ওলামাদেরই ছিল এরপর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরে যতদিন অখণ্ড পাকিস্তান ছিল বাংলাদেশ স্বাধীনতার আগ পর্যন্ত ওলামা একরাম আহ যেসব কমিটমেন্টের ভিত্তিতে পাকিস্তান আন্দোলনের কথা বলা হয়েছিল সেগুলোর পক্ষে তারা নাগাম ইসলাম বা বিভিন্ন নামে জমিকুল ইসলাম নাম দিয়ে তারা একটা ইসলামাইজেশনের জন্য অর্থাৎ আহ মডার্ন কাঠামো আধুনিক কাঠামোর ইসলামাইজেশন এর জন্য তারা কিন্তু প্রতিনিয়ত সংগ্রাম করেছিলেন তবে সেটা ছিল অহিংস আন্দোলন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধ দিয়ে ছিল সেখানে মূল সংবিধান প্রতি শ্রদ্ধা রেখে তারা এই কাজটা হয়তো ছিল বাংলাদেশ সৃষ্টির পরে যেটা অত্যন্ত লক্ষণীয় বিষয় সেটা হল যে উনিশশো সালে একত্তর সালে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 এলিট এবং মধ্যবিত্ত শহুরে সিগুলারদের হাতে চলে গেল তারা পাকিস্তান বিরোধী রাজনৈতিক অর্থনীতি সংগ্রামটাকে তারা নিয়ে গেল একটা ইসলাম বিরোধী আহ তারা নিয়ে গেল ওলামা তখন পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে দীর্ঘ তিন চার পাঁচ বছর তারা খুঁজে দিয়েছেন পঁচাত্তর সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর হাবিজ জুজুর রহমদুল্লাহ আলীর নেতৃত্বে ব্যাপক একটা গণজাগরণ সৃষ্টি হয় খেলা আন্দোলনের মাধ্যমে এটা কিন্তু আপনি তৃতীয় আন্দোলন আন্দোলন পাকিস্তান আন্দোলন খেলা আন্দোলন মানে ওই রাখতে পারি অবশ্যই রাখা দিতে পারে এটা এটা হতো আপনাদের আমি জানি যে আমাদের আপনাদের বয়স আমার বয়স বছর বয়স আমি তো আমি তখন ছোট ছিলাম আমার জন্ম উনিশশো চুয়াত্তরে কিন্তু হাবিজুজুর রহমদুল্লাহ আমি উনি আবার আমার আত্মীয় আমার ভাইয়ের এই দাদা শ্বশুর সেটা ভিন্ন কথা ওনাকে আমি ছোটবেলায় দেখেছি উনি এখানে এসেছেন এবং উনি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে মানে উদ্ভাবন হয়েছিল খেলার আন্দোলনে এই আন্দোলন জি একসাথে সময়টাতে এই আন্দোলনের মূল বৈশিষ্ট্য ছিল পাকিস্তা বাংলাদেশ জন্মের পরে এক ছত্র আওয়ামী লীগের প্রভাবের বিরুদ্ধে তদন্ত সময়ে বাসদ জাসদ মানে কমিউনিস্ট আন্দোলনগুলো তারা একটা মানে কি বলেছিলাম বিএনপির যেহেতু তখন প্রকাশালী জামা ইসলাম পার্টি কাজ করতে পারছিল না জামাত ইসলাম নিষিদ্ধ ছিল সবগুলো দল যুদ্ধ নিষিদ্ধ ছিল তখন খালেলা আন্দোলন একটা নতুন দাবাতি ভীষণ নিয়ে তারা সামনে এবং দেখা গেল এখানে প্রাক্তন কমিউনিস্ট বড় বড় লিডাররাও তারা ইসলামী দাওয়া গ্রহণ করে যেমন মেজর জলি সাহেব আরো অনেকে তারা এই দাওয়াতে তারা এসেছেন এবং একটা বেশ একটা আলোচিত হয়েছিল শিক্ষিত মহলে মধ্যবিত্ত সমাজকে সেটা ভালো আকর্ষণ করতে পেরেছিল তবে আমাদের কমিঘরনার আন্দোলন বড় একটা দুর্ভাগ্য হল আমাদের সাংগঠনিক ধারা এখানে একটু দুর্বল সে কারণে আন্দোলনটা কিন্তু সকল হতে পারিনি হাবিজুজুর রহমতুলা আন্দোলন পরবর্তী দ্বিতীয় যেটি আমরা আকর্ষণ যেটা দেখি কমিঘরনার সেটা হচ্ছে বাবরি মসজিদ ভাঙ্গার পরে ভারত বিরোধী একটা বড় ধরনের জাগরণ বাংলাদেশের সৃষ্টি হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ শাহুলাদিস আল্লাহ নেতৃত্বে তারা ভারত অভিমুখে তারা লং মার্চে তারা যোগ দিয়েছিলেন এবং বেশ কিছু ভাই তখন আমাদের সাথ করে এই ঘটনাটিও অচল মানে জিও পলিটিক্যাল বাস্তবতায় পুরো ভারত বাংলাদেশ পুরো এলাকাতে কিন্তু একটা ভালো প্রভাব পড়েছিল এবং ভারতকে একটা ভালোই কিন্তু এই যুদ্ধবাদী ভারত পেশাদে রাখা হয়েছিল তখন এই আন্দোলনটা যদিও তখন কন রাজনৈতিক আভ্যন্তরীণ রাজনীতিতে তার কোনো গোল ছিল না নির্দিষ্ট টার্গেট ছিল না কিন্তু এই আদর্শিক আন্দোলনটাও কিন্তু বাংলাদেশ এবং ভারতের রাজনীতিকে প্রভাবিত করেছেন এরপরে একটা লম্বা একটা ছিল না লম্বা বিরতি অবশ্য এত লম্বা বলা যাবে না তুসলিম রাষ্ট্র বিরতি কিন্তু একটা বড় আন্দোলন হয়েছিল এবং যে আন্দোলন এই রাস্তিকবাদের এই যে মানে গুরু বা যে আয়কন দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে এটা কিন্তু একটা বহুত বড় আন্দোলনের ফলাফল জি তসলিম বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল এটাও কিন্তু মুফতি আমিনী এবং শাহুল আদি সাহেব সাহেব মুফতি আজহার হোসেন চৌধুরী সাহেব এবং আমাদের অন্য অন্য শ্রদ্ধা আন্দোলনটা হয়েছিল এরপর একটা লম্বা ছিল ছোট ছোট কিছু আন্দোলন হয়েছিল আহ মাঝখানে ফতোয়া বিরোধী আন্দোলন ফতোয়ার রায় বিরুদ্ধে আন্দোলন সেগুলো কিন্তু আমাদের বেশ কিছু ভাই সাহায্য আন্দোলন করে তো আমি যেটা বলতে চাচ্ছি সেই সুদীর্ঘ আজ থেকে আপনার চারশো বছর আগে থেকে শুরু হওয়া মুজেদারদুল্লাহ আলের যে পিউটানিক যে আন্দোলন এই বিগত দেড়শো থেকে বছর পর্যন্ত এই আন্দোলন একটা ধারাবাহিকতা আছে এবং বিশেষ করে সৃষ্টি হওয়ার পরেও কিন্তু নানান ভাবে কিন্তু ধারাবাহিকভাবে ওনামায় করলাম রাজপথে অপশক্তির বিরুদ্ধে তারা সরব ছিলেন আমি তো বেশ কয়েকটা উদাহরণ আপনাকে দিলাম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 নাহলে মোবিলাইজেশন যেটা পাবলিকের এটা কিন্তু বরাবরই প্রত্যেকটা আন্দোলনকে আমরা ধারাবাহিকতার মধ্যে দিয়ে কিন্তু ওলামাইকালামের একটা আন্দোলন এবং সংগ্রাম ঐতিহ্য কিন্তু বহাল রয়েছে এবং ২০১৩ হাজার তেরো সাল আন্দোলন পর্যন্ত আলহামদুলিল্লাহ জি আচ্ছা এখন হেফাজত ইসলামের প্রসঙ্গে যদি আমরা আসি যে মনে করেন এটা দুই সালে প্রতিষ্ঠা করা হয়েছিল দুই হাজার আচ্ছা এটা নিয়ে একটা প্রশ্ন সবাই করে বিশেষ করে বাম ঘর থেকে এই ধরনের প্রশ্ন করে সেটা হচ্ছে আচ্ছা ইসলাম কথা আল্লাহ হেফাজত করবেন তাহলে আমাদের হেফাজত ইসলাম দিয়ে দল খোলা দরকার হ্যাঁ এটা তো অনেক পুরাতন প্রশ্ন এটা সম্পূর্ণ একটি মূর্খতা পূর্ণ প্রশ্ন বামপন্থীদের কারণ এখানে আপনি দেখবেন বাংলাদেশে সেকুলার গোষ্ঠী আর আপনার পাশ্চাত্যের যারা সেকুলার অথবা মুসলিম বিশ্বের মিশর বা যেগুলো তাদের কিন্তু বিরাট পার্থক্য আমাদের দেশের সেগুলো খুব কম হেফাজতে ইসলাম হেফাজত শব্দটা তো আসলে মানে মূলত এখানে ইসলাম শব্দ যেটা সেটা কিন্তু আরবিতে কেন এটা উর্দু শব্দ হেফাজতাম এটার যে গ্রামাটিক্যাল অবস্থানটা কিন্তু এটা উর্দু এটা কিন্তু আরবিতে এটা হবে হেফাজতুল ইসলাম অথবা হেফাজুল ইসলাম এবং হবে আরবিতে যেটাকে বলা হচ্ছে ওটা আরবি শব্দ হেফ আর হেফাজত যেটা সেটা আমাদের যেমন আমরা বলি ঘুরকে হেফাজত করবে তোমার সম্পদকে হেফাজ করবে তোমার পরিবার কিন্তু করবে এটা কিন্তু সরচর আমাদের পারিপার্শ্বিক ভাষা থেকে আমরা ব্যবহার করে থাকি সুতরাং পারিবার্ষিক কোনো এতে যেমন আমরা যে কোরআনকে হেফাজ করতে হবে ইমানকে হেফাজ করতে হবে এবং আমরা বলে থাকি তো ওইটা আসলে ওইটাকে ওই আপনার এটাকে এত বেশি ক্রিটিক্যাল ইয়েতে না গিয়ে এটাকে স্বাভাবিক আমাদের সামাজিক যে ভাষাটাকে হ্যাঁ জি জি জি জি ওইভাবে বিষয়টা দেখতে হবে নম্বর দুই যদি আমি হেফাজ কি যদি ধরিলাম করার বাসায় আল্লাহ বলেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি তাকে আমি হেফাজ করবো এটা শব্দের আপেক্ষিক বিষয় শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য হতে পারে বন্দার জন্য হতে পারে যেমন তাকবিরের বিষয় আমরা বলে থাকি যে এটা তো আল্লাহ ইচ্ছে হয়েছে তো তুমি এটা নিয়ে চিন্তিত কেন তো এটা এটা আপেক্ষিক বিষয় যেহেতু এই ক্ষমতার আল্লাহবাগ সৃষ্টি করেছেন ভালো মন্দের কুপ্রবৃত্তি সুপ্রবৃত্তির মূল যেহেতু সূত্রটা আল্লাহ এখানে সষ্টা ক্রিয়েটার আল্লাহ সে হিসেবে বিষয়টা আল্লাহ করেছেন আবার যেহেতু আল্লাহ এই কাজের একটা ইচ্ছা শক্তি মানবকে দিয়েছেন সে হিসেবে কাজটা আবার মানবের সুতরাং করা এটা একটা আপেক্ষিক বিষয় এটা যখন আল্লাহর দিকে যখন এটাকে আমরা ইয়ে করবো তখন সেটা আল্লাহর শক্তির মানদণ্ডে সেটা আমরা বুঝে নেব আর যখন সেটা আমাদের হেফাজত তখন আমরা আল্লাহর শক্তিকে নিয়েই আল্লাহ শক্তির মাধ্যম হিসেবে আমরা সেটাকে এখানে ধুম্রজাল সৃষ্টি করার কোনো অবাকাশ নেই শব্দ নিয়ে খেলা শব্দ তৈরি করা এরা তো বিভিন্ন শব্দ জঙ্গিবাদ শব্দ তৈরি করে কোনো দর্শক শব্দ তৈরি করে এই সমস্ত শব্দগুলো হচ্ছে বিভিন্ন টার্ম তারা তৈরি করে এই শব্দ ইফ তারা বলে ইফ তার মানে হচ্ছে অর্থাৎ ইপিজিংটা অবৈধ অর্থাৎ সম্মতির ভিত্তিতে যদি কেউ ভালোবাসে বা ইয়ে করে চুমুদে অথবা এই ধরনের যদি করে সেটা কোনো অপরাধ হবে না মানে ইবোতে সেটা অপরাধ হবে এগুলো আসলে ঈদের ফাঁদে আমরা অনুসর পড়ে যাই যোক এখানে দেখেন আমি হেফাজত শব্দ সম্পর্কে আটটি কথা বলি হাদিসামাক এখানে স্পষ্ট সুস্পষ্ট সহি এবং সহি হাদিস এখানে রসুল্লাহ বলছেন যে হে বৎস ইহফাজিল্লাহ তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে ইহফাজিল্লাহ তা যদি তুই যাহাক আল্লাহকে তুমি হেফাজত করো তুমি আল্লাহকে তোমার পক্ষে তুমি পাবে এখানে স্পষ্ট ভাবে আল্লাহকে করতে বলা হচ্ছে তা আমরা তো অহবাজুল তুমি আল্লাহকে হেফাজত করো তার মানে কি নাওজিল্লাহ এখানে এই ইবনা হয়ে গেছেন তো এখানে অর্থাৎ এটা একটা আপেক্ষিক শব্দ আহ আল্লাহকে হেবাজ করার আল্লাহর হুকুম আকামকে হেবাজ করো আল্লাহর ভিদানকে হেফাজত করো আর আল্লাহ তার একটা শক্তির মাধ্যম হিসেবে আমরা হেফাজত করবো অবকাশ নেই শাহবাগীরা এই সমস্ত প্রশ্ন উত্তরে যাওয়া মানে শ্রদ্ধা করা তাদেরকে তাদের প্রতি একটা অনেকটা উত্তর দেওয়ার মাধ্যমে একটা সমর্থনের মতো একটা বিষয় এখানে হয়ে যায় এগুলো নিতান্ত এগুলো প্রশ্ন একটা ধূম্রাজাল সৃষ্টি করা একটা প্রয়াসটা আর কিছুই না আচ্ছা আমরা এবার শাহভাগের আন্দোলনে একটু আমরা ঢুকি সেটা হচ্ছে তার আমি একটু শাহভাগের আন্দোলনের টাইম লাইনটাই একটু বলার চেষ্টা করি আমাদের বছর আগের ঘটনা আমি হাসান একজন তা আমি সেখান থেকে কিছু জাস্ট বলি যে শাহবাগ আন্দোলনটা শুরু হয়েছিল ফেব্রুয়ারির একদম শুরুতে আই থিঙ্ক এক বা দুই তারিখের দিকে এবং প্রথম সাত দিন বা আট দিন ওনার ওনার ভাষ্য উনি কিন্তু সমর্থক বাট ওই সময় শাহবাগ থেকে হেফাজত পর্যন্ত কিভাবে কি হয়েছে তো উনি যেটা লিখছে সেটা হচ্ছে হেফাজতের শাহবাগ আন্দোলনটা খুব ডিটেলে বর্ণনা করছে শাহবাগটা কেন হয়েছে শাহবাগটা হয়েছিল মেইনলি প্রথমে একজন যুদ্ধাপরাধী বা शस्ती अपराधे जबज्जीवन जेणे जाए विशेषकर ब्लगमिटीराधी विचार नहीं क्या करो एरपर जो एक फासी आदेश हलो जन तबज्जीवन तक तय फाँसर दाबी नहीं रास्ते नामे तो तक देखा गलत साधारण मानु अनेसा शुरू करते साथे साथेब्रुआर प्रथम दिखर घटना ফেব্রুয়ারির সাত আট তারিখ পর্যন্ত তার ভাষ্য মতে যে শাহবাগ আন্দোলন ছিল একটা আন্দোলন সেখানে কোন হস্তক্ষেপ ছিল না কিছু ছিল না সরকারের ছিল না কিছু ছিল না বাট নয় গভর্নমেন্ট শাহবাগের যে মঞ্চ সেটাকে ক্যাপচার করে ফেলছে এবং সাধারণ মানুষ সেটা অনেকে বুঝতে পারে নাই বা কেউ বুঝলে আসলে ভাবছে আচ্ছা হইলে হোক কি আর করা ভালো জিনিস তো হচ্ছে যুদ্ধপর বিষয় তো আমাদের লাগবে এই ধরনের আহ প্রায় দুই মাস চলছে আচ্ছা তখন পর্যন্ত শাহবাগের অপজিশনে আসলে ছিল মেইনলি পলিটিক্যালি জামাত ইসলামী বিএনপিও তখন অনেকখানি চুপ ছিল আমার বই আরেকটা গ্রুপ খুব ছিল সেটা হচ্ছে অনলাইনে অনলাইনে শিক্ষিত জেনারেল লাইনের সেকুলার লাইন থেকে যারা আসলে প্র্যাকটিসিং মুসলিম হয়েছে এই ধরনের ভাইরা তখন অ্যাক্টিভ ছিল তো হেফাজত ইসলামের যে আগমনটা সেটা সম্ভবত এপ্রিল মাসের দিকে এটা হচ্ছে ব্লগার যে রাজি হত্যা রাজি ভাইদারের হত্যার পর বিষয়টা বেশি ইয়ে আছে আমার প্রশ্ন হচ্ছে এই সময়টাতে হেফাজতের কোন আমরা শব্দ শুনি না তেমন কোনো বিবৃতি বা ওই ধরনের কোনো মুভমেন্ট শোনা যায় নাই কিন্তু হেফাজত জন্ম দুই সালে আমরা যদি হ্যাঁ বলি দুই সালে সম্ভবত প্রথম যে উইমেন ডেভেলপমেন্ট পলিসি যেটা নারী উন্নয়ন জাতিসংঘের নারী উন্নয়ন নীতি এই ধরনের একটা প্রকল্প ছিল গভর্নমেন্টের সেটাকে सेबाद करते हिफाज इस्लम जन्म एर मद्रासा शिक्षा नीति हेफाजत एक रेसपन्ड करी एप्रिले दिखे हेफाजत नाम हेफाजत दाल होता है तक क्योंकि अनेक पर हेफत इसम नाम से अर्थे तो वही समयट उत्थान একেবারে যে আমরা হুজুরা হাঁটতে পারবো না রাস্তার মধ্যে পরে আর কারণ যেভাবে হুমকি হচ্ছিল যে দাঁড়ি টুপি পাইলেই অপমান করো স্কুলের মধ্যে অনেক হুমকি ধামকি আপনার তো জানেন সবাই মঞ্চের মধ্যে এই ধরনের কথাবার্তা অনেক হয়েছে তো এই সময়টাতে হেফাজত বিচার নিয়ে তখন যে একটা সরগোল যুদ্ধপরাধীর বিচার একটা আলোড়ন ওই সময়টাতে হেফাজতের পক্ষ থেকে আমরা আসলে মুভমেন্ট দেখি না শন শুরু করে রিয়্যাক্ট করে তারা এখানে একটা তথ্য বিভ্রাট রয়েছে এবং সেটা অনেক বড় মারাত্মক তথ্য ফেব্রুয়ারি চলাতে যখন নাকি ব্লগাররা মাঠে নামে যুদ্ধ বিচারের তথাক দাবিতে আমরা এই আন্দোলন শুরু হওয়ার পরপরেই কিন্তু এটাকে আমরা মনিটরিংয়ে নিয়েছি এবং আহ খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের রিয়কশন শুরু করেছি যেহেতু আমরা সেখানে তাদের এই ইসলাম বিদ্বেষী সংশ্লিষ্টতা আমরা লক্ষ্য করেছি আর শুরু থেকেই কিন্তু যুদ্ধাপরাধ বিচারের স্লোগানটা যদি একটা নিচক রাজনৈতিক আহ স্লোগান হিসেবে এটা জনগণের সামনে প্রকাশিত হলেও কিন্তু এই যুদ্ধাপরাধ বিচারের দাবিতে সক্রিয় যে সমস্ত সংগঠনগুলো যেমন ঘাতক দালানি মূল কমিটি এবং এই সংশ্লিষ্ট আরো যে সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে এই দফায় দফায় বিভিন্ন মৌসুমে মৌসুমে সময়ে সময়ে তারা কখনো উন্নয়ন বিজাতীয় জাতীয় পক্ষে কখনো সেকুলার শিক্ষা ব্যবস্থার পক্ষে মন্ত্রশ্রী এইভাবে বিরুদ্ধে তাদের একটা এরকম অবস্থান ছিল সেই জন্য শুরু থেকে যুদ্ধাপরাধ বিচারের সক্রিয় এদের মুভমেন্টটাকে আমরা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আইডিওলজিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে আমরা একটা সন্ধেহের জায়গা থেকে কিন্তু আমরা তাদেরকে এবারেছি তারপরে তার একটা বক্তব্যটা রাজনৈতিক ছিল এবং জামাত ইসলামী নিজেই আমরা এটা আশ্চর্য হই যে একটা ইসলামী দল এবং তারা নিজেরাই যেখানে ভিকটিম তারা এটাকে আদর্শিক ভাবে কিন্তু জনগোষ্ঠীর তারা খাড়া করে তারা কিন্তু রাজনৈতিক ভাবে ফেস করেছে এটা আমার এখনো আশ্চর্যবোধ হয় এই জম একদিকে ইসলামিক রাজনৈতিক এই দাবি করে কিন্তু তারা নিজেরা বলল যে আমাদেরকে ইসলামের কারণে ফাঁসি দাবি দেওয়া আমাদেরকে বিলুপ্ত করার প্রয়াস গুলো চালাচ্ছে গাহত ডেন্ট কমিটি ইসলামিক থেকে থেকে ফেস করেছে তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে গিয়েছে আমেরিকা ইউরোপ জাতিসংঘের তারা ধামনা দিয়েছে তারা কিন্তু আলম আমাদের সাথে আমার মনে হয় এরকম তারা করেনি তো সেই জন্য আমরাও কিন্তু থেকে যেহেতু তারা একটা ধর্মীয় রূপ দিতে রাজি না এটাকে আদর্শিক রূপ দিতে রাজি না বিপক্ষ সেটাকে একটা ধর্মীয় আবহাওয়া এটাকে প্রকাশ করতেছে সেখানে এটা তো চাই নাই কিন্তু যখন এরা যখন শাহবাগের রাস্তা যখন নেমে গেল তখন আমরা দেখতে পালাম যে এই যে ঘাতক দ্বার কমিটি অন্যান্য সংগঠনগুলো যাদের একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা উগ্র সেকুলারবাদী ব্যাকগ্রাউন্ড যারা নারী উন্নয়ন যেটা আমি কয়েকটা উদাহরণ দিয়েছি আপনাদেরকে এবং সরাসরি দেখলাম যে মুখ তো নতুন একটা উপসর্গ সেখানে আমরা দেখলাম যে কিছু যারা জড়িত এবং বিভিন্ন অনলাইনের তারাই যুক্ত হল এবং প্রত্যেকটা সাইট যেখানে আম্মা এশারদিলহ প্রকাশ্যন আউজবিল্লাহ উনার উলঙ্গ ছবি আমাদের মোহানবী ইসলামের অত্যন্ত স্টিল ছবি সেখানে পোস্ট হচ্ছে যেই মুক্তমানা আমি নাম ধরে বলতেছি যে মুক্তমানা ধর্মকারী আর এই জাতীয় বিশেষ করে মুক্তমানা তারাই কিন্তু প্রমোট করেছে এই আন্দোলনটাকে শাহবাগ আন্দোলনটাকে যেই শাহবাগ আন্দোলন থেকে যুদ্ধরাধ বিচার কথা বলা হচ্ছে সেই শাহবাগ আন্দোলনটা কিন্তু আবার মুক্তমানার মতো ওয়েবসাইটে প্রমোট হচ্ছে এবং যে মুক্তমানা সেটা এইভাবে আমাদের নবী উপরে অস্ট্রেলিয়া এগুলো আসছেন তো বিষয়টা আমরা জাস্ট মনে রাখছিলাম আমরা নীরব ছিলাম আমরা সরাসর পত্রিকা যায়নি একটু বছরে রাজীব হলো তখন তারা আসলো আসার পরে তখন বিষয়টা আমরা নিশ্চিত হওয়ার পরে দেখুন একটা তো নিশ্চিত হওয়ার সময় লাগবে আমাদের আমরা তো যে বিষয় তথ্যপত্র জমা করা আমাদের একটা সাংগঠনিক ধাপ আছে সাংগঠনিক ধারা আছে আমাদের মিটিং আছে সেখানে উপস্থাপন করা তো আহ তথ্যপত্র সংগ্রহ করতে আমাদের সময় লেগেছে বেশ তথ্যপত্র নিয়ে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা আমাদের শুরু দিকে এবং মার্চ আমরা পুরোটাই আন্দোলন ছিলাম মার্চ মাস পুরোটাই কিন্তু আমরা আন্দোলন পুরো দেশভাবে আন্দোলন ছিলাম এবং আপনি লক্ষ্য করবেন আমরা আমার দেশ এবং নয়া দিগন্তে একটা কুলপত্র আমরা ছেবেছিলাম আল্লাহ মাহমুদ শখ খোলা এটা কিন্তু খুব শুরুতেই হয়েছিল একদম শুরুতে হয়েছিল এটা তার খোলা চিঠি সম্ভবত মার্চের তিন তারিখ বা খোলা ছিটি আহ এটা আমরা উল্লেখ করেছি তো সুতরাং এখানে যে তথ্য বিভাগ যে আমরা বহুদিন পরে সক্রিয় হয়েছে এটা আসলে তারা বলে এমন একটা ইয়ে দিতে চায় যে আমরা রাজনৈতিক শক্তির দৃশ্য হাত দ্বারা পরিচালিত হয়ে একটা রাজনৈতিক যে উদ্দেশ্য আসল হাল বুঝতে বলতে চাই যে আসলে আমরা আদর্শিক জায়গা থেকে আমরা আঘাতটা করি নাই আমি স্পষ্ট ভাষা বলতে চাই যে আমরা তাদের রাজ আমার রাজনৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে আমরা তাদেরকে আঘাত করেছি করেছি আমরা আবার আমরা তৎক্ষণাৎ করেছি আমরা আমরা কারো ধরে ছিলাম না আমাদের নিজস্ব আইডেন্টি আছে নিজস্ব আছে নিজস্ব শক্তি আছে নিজস্ব সংগঠন আছে আমাদের নিজস্ব জনগণ আছে আমাদের নিজস্ব ক্ষমতা আছে নিজস্ব ক্ষমতা আছে আমরা নিজস্ব ইমান আছে তভিদের চেতনা আছে সবটা নিয়ে কিন্তু আমরা এই নাস্তিক শক্তির যুদ্ধে নেমেছি এবং আজকেও আমরা যুদ্ধ আমরা আমরা এখানে আমাদের কোনো রাজনৈতিক শক্তির কোনো আমাদের দরকার নেই কার্য আমাদের দরকার নেই এবং এখানে আমি একটা আপনাকে এখানে ইয়ে করি আপনি আজকে বলেছেন হেমত ইসলামের এই ইতিহাস এই যোগ্যতা সাল এটার জন্ম জানুয়ারি কিন্তু জন্ম হয় এটা সালে এবং চব্বিশ জি ফেব্রুয়ারি এই আপনার প্রথম হেফাজতের রাজনৈতিক সংঘাতের মাধ্যমে কিন্তু তার যাত্রা শুরু হয় সরকার নারী কোরআন বিরোধী নারী নীতি এবং তভিত বিরোধী শিক্ষানীতি ইত্যাদি সবটা নিয়ে আল্লাহ সখী শাকুল ইসলাম আল্লাহ মাহমুদ শহীদ ওল আমাদেরকে ডেকেছিলেন এবং তিনি কর্মসূচি দিয়েছেন চব্বিশ ফেব্রুয়ারি দুই সাল এবং সে লালদিকে সমসার কথা ছিল সরকার বাধা দিয়েছে বালুচরা নাম একটা জায়গা আছে দেখতে সেখানে পুলিশ বড় ধরনের ব্যারিগার তারা তৈরি করেছিল সংঘর্ষ হয় সংঘর্ষে আমাদের বেশ কিছু ভাই আহত হয় বেশ কিছু ভাই আমাদের গ্রেফতার হয় তখন থেকে মূলত আমাদের রাজনৈতিক পরিচয়টা কিন্তু এইভাবে কিন্তু উঠে আসে এরপরে আমরা সালে এপ্রিলের এপ্রিল চৌথ এপ্রিল দুই একটা হরতাল হয় ওটা তো কিন্তু হেফাজত অংশগ্রহণ করে এবং আমাদের মলার রফিক হাটাদারী ছাত্র একজন ভাই শাহ করে আমাদের লক্ষণবাজার মাদাসে তার জানা হয় দুই সালে এই আমেরিকান চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিম এটার বিরুদ্ধে কিন্তু সারা বিশ্বে তোড় হয়েছিল সারা বিশ্বে আন্দোলন হয়েছে তার ধারাবাহিকতায় বাংলাদেশও আমরা বড় ধরনের একটা সমাবেশ করেছিলাম মালদিগিতে এরপরে দুই হাজার বারো সাল ছিল ইনোসেন্স অব মুসলিম যেটা আমেরিকান চলচ্চিত্র এটার বিরুদ্ধে দুই সালে এই পরে বলার যুদ্ধি আন্দোলনটা হয় আমি আপনাকে আবার বলতে চাই যে সাবাজ বিরোধী আন্দোলনটা সূচনালগ্নেই আমাদের সামনে একটা স্পষ্ট হয়ে গেছে এটি ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই যে ওরা একটা নাস্তিক্ষবাদী জিনিসগুলা কারণ আহ আমরা হেফাজতের একটা গুঞ্জন শুনতেছিলাম অনেকেই কিন্তু সাধারণত মিডিয়া কাভারেজ ছিল না জিনিসটার আহ মিডিয়া কাভারেজ থাকার কথা কারণ আমি আপনাকে বলি যখন মার্চের আমি আমার দেশের নিউজের কথা বলি না আমি একদম আমার দেশে আমরা আমার দেশ না শুধু আমরা আরো বেশ কয়েকটা পত্রিকায়নিকিন ক্লাব আমার দেশ এবং ইসলাম পন্থীর যে নয় দিগন্ত আমরা বড় একটা পত্র এবং আমরা সুস্পষ্ট কিছু সেখানে বার্তা আমরা দিয়েছি তো এবং এই বার্তা দেওয়ার সমাবেশ করেছি মিছিল করেছি মহাসমাষ্টা দিয়ে গেছি আমরা পরে এর আগে কিন্তু আমরা জেলাওয়া এলাকাওয়ার যেমন হাড়েদারিতে প্রথম আমাদের যে সমাবেশটা হয় এটা প্রথম হয় এগুলো আমরা অনেক আগে করেছি সাপলাটা ছিল সারা দেশকে সুসংগবদ্ধ করে সাংগঠনিক শক্তি অর্জন করে এরপরে আমরা আমাদের একটা প্রদর্শনী আমরা করেছি সাপ্লাতে এটা ছিল এপ্রিলে এবং মে মাসে ছিল একটা লং মার্চে ছিল তো যেহেতু মিডিয়া ফোকাস ওইটা বেশি হয়েছে জন্য হয়তো অনেকেই মনে করছেন যে হয়তো এর আন্দোলনটা হয়তো এপ্রিলে বা মেতে হয়েছে আসলে মূলত সেটা সেটা শাহ বাগেদের নাস্তিকবাদে আন্দোলনের সাথে সাথে কিন্তু আমরা রিয়েকশনটা দিয়ে আমরা করেছি সেটা আমরা শক্ত নোটিশে নিয়েছি আমরা আমরা রাজপথ নেমেছি এটা পুরো দেশব্যাপী আমরা সেটা পর্যায়ে আমরা সেটা করেছি একটু ব্যাপারে একটা কথা জানাচ্ছিল এই চর্চাটা শুরু করছে এটার উত্তরে যে আমরা একটা ইসলামী গণজোয়ার দেখি তো সেটা ছিল রিয়াকশন আর প্রথম অ্যাকশনটা ছিল কিন্তু নাস্তিকদেরই যখন থেকে ব্লগ শুরু তখন থেকে ওদের শুরু তাহলে এই সময় দুই সালে যখন হচ্ছে আন্দোলন চলছে ঠিক ওই সময় হেফাজতের রিয়াকশনটা আসলো এর আগে কেন ছিল না এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যাটা জানতে চাইতে হবে আমি আপনাকে বলি আমি কিছুক্ষণ আগে বলেছি যে হেফাজত আন্দোলনটা দুই সাল থেকে শুরু সাল না দুই সালে ফোকাসিংটা হয়েছে বেশি কিন্তু দুই হাজার তেরো সালের আগেও আমরা অ্যাক্টিভ ছিলাম দুই সালে আমেরিকান চলচ্চিত্র আমরা কথা বলেছি এবং তখন আমরা আমেরিকান চলচ্চিত্রে ইনুসেন্স অফ মুসলিমের বিরুদ্ধে যখন আমরা সারা দেশে যখন আমরা প্রতিবাদ বিক্ষোভ করি তখন আমরা এটাও বলছিলাম যে এখানে একটা প্রযুক্তিগত ব্যাপার হল এই আপনার মিডিয়া জগতে মিডিয়া ইন্টারনেট জগতে। ইন্টারনেট জগতে নাসিক প্রকোপটা বেড়েছে কিন্তু আপনি খেয়াল করবেন দুই হাজার আপনি একটু সিরিয়াস করবেন দশ এগারো থেকে পাঁচ ছয় সাত ছিল না এটার এত বেশি প্র্যাকটিস ছিল না এবং বিশেষ করে আমি ব্যক্তিগত এই হেমাবত ইসলামের একজন দায়িত্বশীল হিসেবে আমি যেটা লক্ষ্য করেছি সেটা সালে এই আমার এসেছে মুক্ত মনা এবং ধর্মকারী ইত্যাদি এগুলো আমাদের নজর এসেছেন এর আগে তাদের উত্তরটি আরো আগে থেকে ছিল কিন্তু এটা আস্তে আস্তে দানাবাদ ছিল আরো আগে থেকে কিন্তু সেটা বিকাশ গুলো করতেছিল দুই সালের দিকে তখন থেকে আমরা এটা আমাদের নিজস্ব পরিসরে বলতে শুরু করেছিলাম আমরা একটা অ্যাকশন সেটা যত শক্তিশালী হবে তার রিয়েশনটাও তত শক্তিশালী হবে যেহেতু প্রথম পর্যায়ে তার অ্যাকশনটা লো পর্যায়ে ছিল আমাদের রিয়্যাকশনটা লো পর্যায়ে ছিল পরবর্তী যেহেতু অ্যাকশনটা আরো জোরালো হয়ে হল এবং আপনি লক্ষ্য করবেন যাদের আপনাদের অবশ্যই অনলাইন জগতে আপনার এক্সপার্ট আপনারা ভালো বুঝবেন কিন্তু সালে ধরে হঠাৎ তারা প্রচন্ড লাইন লাইটে চলে এসে এরকম ছিল বিষয়টা বিষয়টা আমার কাছে অনলাইনে ছিল একটা সময় এরপর যখন অফলাইন ছোট্ট বলি আমি বাংলাদেশে একটা দিচ্ছি আপনাদেরকে যখন আমরা আমেরিকার চলচ্চিত্র করি তখনই আমাদের গণিতা সংস্থান আমাদের যে কোনো অনুষ্ঠানে তারা বারবার কিন্তু আমাদেরকে সবসময় একটু বিরক্ত করে বা জানতে চাই আমাদের শাহানাদে দুই সালে আল্লাহ শরি সাহেব আমাদের লালফামবাজার আমাদের বাসা ছিলেন এখান থেকে যখন নাকি তিনি যাচ্ছেন সালে কথা বলছি আমি কিন্তু আন্দোলন শুরু হওয়ার দেড় বছর কথা কিন্তু লক্ষ্য আরো এক বছর দেড় বছর কথা তখনই কিন্তু এখানে বিভিন্ন এখানে ছিল আমাদের আপনাদের দেশটা কিন্তু অলরেডি মুসলিমের তারা কিন্তু এটা যেহেতু সেগুলো তারা প্রভাবিত ছিল তারা সেগুলো দেখে মনে তারা যে আসলে উস্কানিবাদী সংগঠন তারা যে একটা নৈরাজ্যবাদী সংগঠন সেটা প্রমাণ করার জন্য আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং তাদের কাঁদার হাতে তুলে দিয়েছি আমি অনেকগুলো অনেকগুলো বড় ফাইল করে আমরা তাদেরকে দিয়েছি সরকার দিয়েছি যে দেখেন এবং সেটা আমরা সালে করেছি সুতরাং এই আমরা সাল শুরু হওয়ার আগে থেকে আমরা নোটিশ নিয়েছি আমরা সরকারকে দিয়েছি তবে সেটা ওইভাবে কিন্তু যেহেতু তাদের ছিল না এটা অনলাইনে সভাবদ্ধ ছিল আমরাও এই যে রাজনৈতিক আন্দোলনটা তো জি জি শাহবাগের কারণ আমাদের বিষয়টা এমন যে শাহবাগের কারণে আসলে মানুষজন খুব এঙ্গেজ ছিল এবং ওরা একটা কাইন্ড অফ খুব সাপোর্ট পাওয়া শুরু করছে শাহবাগের সে যে কারণে আপনারা সেই লেভেলের আশাটাকে আমার কাছে মনে হল আহ জরুরি মনে করছেন আমি সেটাই বুঝলাম আপনার কথা থেকে তবে এখানে একটা কথা থাকে আমি যদি বলি সেটা জিহাসানের একটা কথা দিয়ে বলি এটা এটা সেকুলার বলে সেকুলার ন্যারেটিভ যাদের এটা অনেকেই এই ধরনের কথা বলে সেটা হচ্ছে শাহবাকের আন্দোলন এটা তো যুদ্ধপরাধের বিরুদ্ধে আন্দোলন এখানে নাস ছিল মুসলিম ছিল মুমিন ছিল গুনাগার ছিল হিন্দু ছিল মুসলিম ছিল সবাই ছিল শাহাব আন্দোলন হচ্ছে এটা যুদ্ধপরাধের জন্য একটা আন্দোলন তো এখানে ব্লগাররা আসলে কিছু না তারা জাস্ট একটিভিস্ট তারা হয়তো সমর্থন করতে আসছে তো এটাকে কেন্দ্র করে কেন আসলে এত বড় একটা মুভমেন্ট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 প্রধারণা ওরা বারবার একটা জাতীয় ইস্যুকে সামনে এনে ওই আড়ালে কিন্তু তারা আপনার ইসলাম বিদেশী প্রজেক্টটাকে তারা লুকিয়ে রাখে আপনি আমি আপনাকে স্পেসিফিকলি বলতে চাই আওয়ামী আমার মানে আমার নিজের গবেষণার জায়গা থেকে আমি স্পেসিফিকলি আপনাকে বলবো যারা শাহবাগ আন্দোলনে সেদিন আন্দোলন যারা বসেছিল প্রত্যেকটা ছেলের আপনি প্রথম যারা বসে তারা আপনি খেয়াল করেন ল্যাপটপ নিয়ে আট দশজন যুবক সেখানে বসেছিল এদের বেশিরভাগ ছিল বলা এই আন্দোলনের যারা মুভমেন্টের পরিচালক ছিল তারা বলা ছিল এই যারা উস্কে তারা বলাগার ছিল তাদের বেশিরভাগই আপনি একদম এই যে আরিফ জ্যাপটিক তারপরে আপনার এই সব দেশ থেকে পলাতক এরা সবাই কিন্তু ওই আন্দোলনের ছিল এই আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগ আসে নাই এই আন্দোলনটা সমাজ থেকে আসে নাই এই আন্দোলনটা কিন্তু দেখেন আমরাও কিন্তু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরাও কিন্তু একটা একদম এখানে একবারে উড়িয়ে এসে নাই হেমাদ ইসলাম বা এই দেশের জনগণ মুসলিম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের অসংখ্য পরিচিত জনরা রয়েছেন আমাদের সংগঠন রয়েছে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় রয়েছে এখানে মডার্ন সোসাইটি সমাজ ব্যবসায়ী শিক্ষাবিদ প্রথম কিছু বাচ্চা বলা পাই কিছু একদম ওদের চেহারা দেখলে এরা ছাত্র ছিল বেশিরভাগ কমিটির যুক্ত ছিল আবার স্পেসিফিক ছিল নাস্তিক ওরা কিন্তু প্রথম আন্দোলন আপনি চেহারাগুলো সংরক্ষিত আপনি ফেব্রুয়ারি মাসের একদম প্রথম যখন আন্দোলন তারা নামে তাদের ছবিগুলো আপনি দেখবেন প্রথমে তারা নামে এরপরে তারা তারা কিন্তু প্রথমে এই আপনার সরাসরি হয়তো নাস্তিকবাদী বক্তব্য আনে নাই তবে একটা কথা তারা নিয়ে ধর্মভিত্তিক কাজ নিষিদ্ধ করা আমি ওই যখন প্রথমে যখন আন্দোলন নামে। প্রথম আমি তাদেরকে আমরা আমরা মনিটর করেছি আমরা ফেসবুকের মাধ্যমে এবং ইন্টারনেট মাধ্যমে আমরা তাদের লক্ষ্য করেছি তাদের প্রথম দাবি ছিল আপনি এখনো গিয়ে দেখবেন ওই তারিখের মুক্ত গিয়ে দেখবেন তাদের দাবি ছিল ধর্মভিত্তিক কাজ নিষিদ্ধ করা এরপর যখন হেমাত ইসলাম যখন নাকি রিয়োক্ট করা শুরু করলো তখন তারা বললো জমাতের রাজনীতি সিদ্ধ আমি আপনাকে একদম তথ্য দিয়ে বলছি এই সমস্ত বলা এক ব্যাখ্যে তাদের টাইম আমি একটু আপনি ধৈর্য ধরুন তাদের সমস্ত টাইম তাদের সমস্ত টাইম এক ব্যাখ্যে তাদের লেখা ছিল যে ধর্মবৃত্তিক রাজনীতি করা সুতরাং তারা যে যুদ্ধ করেছে সাপ আগে দাঁড়িয়ে এই যুদ্ধ জমাত করা নাই এই যুদ্ধ তারা ইসলামী রাজনীতি বিরুদ্ধ করেছে এই যুদ্ধ ইসলাম বিধ করেছে ইসলামের রাজনি নিষিদ্ধ মানে সেখানে আর জমাতিসামী অন্যরাও কিন্তু রাজনীতি করতে পারবে না এটা তাদের প্রত্যেক টাইম ছিল আন্দোলন শুরু হওয়ার পরে জনগণ যখন পাল্টা জমি করতে শুরু করলো তখন তারা তো মনে তাদের যখন দেখলো না বাংলাদেশটা আসলে তাদের না বরং বেশিরভাগ বাংলাদেশটা অন্যদের মুসলমানদের তখন তাদের টাইম থেকে তারা সেটা প্রত্যাহার করলো আর টাইম লেন তারা নিষিদ্ধ করা এগুলো একদম ঐতিহাসিক সত্য যেগুলো সবগুলো এই প্রযুক্তিক প্রমাণ সবগুলো বিদ্যমান রয়েছে এগুলো আপনি একদম ক্লিক সেখানে পেয়ে হয়তো তারা এখন ওইগুলো প্রত্যাহার করতে পারে কিন্তু এগুলো আমি একদম এই আল্লাহকে সাক্ষী রেখে জনগণকে সাক্ষী রেখে আমি বলতে পারবো আমি নিজে একদম মানুষ আমি আমার নিজের মনিটরিং এগুলো ছিল হ্যাঁ এই যুদ্ধটা তার এটা তো লুকোচুরির কথা এগুলো লুকোচুরি করেনি তারা তারা স্পষ্ট ঘোষণা দিয়ে করেছে সুতরাং জিয়া হাসান জিয়া যে কথা সম্পূর্ণ তথ্য বিকৃতি এবং এই এটা একটা ধূম্রজাল সৃষ্টি অন্য না সেটা একটা কথা দুই কথা হলো কথা তারা এই সাবাদ আন্দোলনে এই যারা মূল তাত্ত্বিক গুরু আমি শাহের কবিরের নাম বলতে পারি এখানে আর অন্য যারা রয়েছেন এরা কারা এরা তো আসলে ওই শক্তি যারা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত একটা একটা সংগ্রাম তারা লিপ্ত ইসলামের বিরুদ্ধে ওই শক্তি তারা যুদ্ধাপরাধের বিচার যুদ্ধাপরাধের কথা একদিকে তারা যখন বলে তারা ফতুয়ার বিরুদ্ধে বলে একদিকে যুদ্ধাপরাধের বিচার কথা বলে তারা আবার নারীনীতির পক্ষে বলে তারা আবার পক্ষে বলেন সুতরাং এদের পরিচিত এখানে গোপনা কোনো কিছু নেই এখানে তারপরও আমরা তখনো পর্যন্ত যুদ্ধ অপরাধের বিষয়ে আমরা নীরব ছিলাম আমরা তাদের শুধু ধর্মের ক্রিটিকের জায়গা থেকে ধর্মকে সমালনা করার জায়গা থেকে অ্যান্টি ইসলামিক ওই মুভমেন্টের জায়গা থেকে আমরা তাদেরকে আমরা ক্রিটিক করেছি তাদেরকে আমরা করেছি আমরা জি সুতরাং এটার সাথে এই সাথে রকমের প্রমাণ এটা সম্পূর্ণ রকমের একটা কিছুই না আচ্ছা তাহলে বিষয়টা আমরা যেভাবে সামারিক করি যে আসলে শাহবাগ মুভমেন্ট ছিল ইসলাম বিদেশে একটা মুভমেন্ট বাট এটা কাভার করছে তারা হচ্ছে আপনার আহ যুদ্ধ বিচার দিয়ে বাট তাদের মুখার আন্ডারে যে কিছু ছিল লাইক ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা কিংবা নারী নীতি প্রণয়ন করা যেটা আসলে ইসলামিক ইসলামিক এগেন্স্ট যায় এই ধরনের জিনিসগুলো তাদের এজেন্ডায় আছে এটা আপনারা তাদেরকে লং টাইম ধরে চিনেন বাট এই কারণে আহ জিনিসটাকে আপনারা ওইভাবে কোয়ালিফাই করেন যে তো ই হবে কারণ আমেরিকা তো আছে ওখানে তো আবার হ্যাচ চলতেছে ওখানে তো আমেরিকাতে এইভাবে সরকারের যে যতটুকু তারা লিবার ইসলাম পক্ষে কিছু ক্ষেত্রে দেখা দেয় বা অর্থাৎ এমনকি পাশ্চাত্য দেশে খ্রিস্টান দেশে ইসলামে ইসলামকে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চারকলা শিল্পকলা কেন্দ্রিক এবং উদিচি বলেন তারপর আপনার এই যে বিভিন্ন সংগঠনগুলো সমৃদ্ধ রাজি নেই ইসলামিকরা আমরা এদেরকে ইতিহাস বলতে চাই না ইতিহমের পিছনে একটা দার্শনিক ভিত্তি আছে আর একদমই ইসলাম বিদেশি যা এরা বিদেশ বা হচ্ছে ধর্ম বিদেশের জায়গা থেকে আসছে আমরা সেটা তথ্য প্রমাণ ভিত্তিতে আমি কথা বলছি এবং সেফ করা এটা এই কারণে তারা আহ ইয়ে করছে তারাটা ইসলামের হিসেবে ইসলামের উপরে এক হিসেবে দেখে নাই মোর তাদের তাদের উপরে এক হিসেবে তারা জিনিসটাকে পোট্রেট করছে বা তারা জিনিসটাকে হিসেবে বিবেচনা করছে আমি আপনার থেকে এতটুকু জি জি জি এটা বক্তব্য নয় আমারও ব্যক্তিগত বক্তব্য না যে জমাত ইসলামী এই জায়গাটাতে ভুল জায়গাতে আছে তারা কিন্তু যতটুকু পলিটিক্যাল একটা ভিজনই তারা আসতে তারা ইসলামিক সেন্টিমেন্টটা তারা জনগণ সামনে করতে চায় না তারা যতটা গণতন্ত্রের ডেমোক্রেসি লেবাস তারা ধরতে চায় ততটা তারা ইসলামের এই বয়ানটা আজকে তারা যদি এভাবে দিত যে ইসলামিক সেন্টিমেন্টের জায়গা থেকে মানুষকে জাগ্রত করতো আজকে আমি মনে করি তাদের আজকে হতো না এটা আমি মনে করি তারা কিন্তু এটা বুঝতে যে আমরা ইসলামের হচ্ছে তারা বারবার কিন্তু এটাকে একটা মনে আমি মনে করি বিচারটা তার চেয়ে মোর মোর বেশি ছিল সেটা অনেক বেশি ছিল এটা জানা আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি আচ্ছা আচ্ছা শাহ এবার নেক্সট আমাদের কোনো কোশ্চেন না এবার নেক্সট হচ্ছে আপনি বলবেন আমাদেরকে যে আসলে মার্চ থেকে মে এবং ফাইভ মে এই পুরো সময়টাতে আসলে মুভমেন্টটা কিভাবে অগ্রসর হয়েছে সামনের দিকে এবং পাঁচে মে আসলে কি হয়েছে মানে পুরো মে আমরা জানি যে সেখানে সেদিন একটা ঢাকা বোধের কর্মসূচি ছিল বাট কখন কি হল এটা ক্লিয়ার না বিকজ ওই সময় মিডিয়া ব্ল্যাক হয়ে গেছে শুধু লাইট না মিডিয়া ব্ল্যাক আউট আমরা কিন্তু কিছু জানতে পারি নাই অনেকে আমরা এক হঠাৎ করে দেখলাম টিভি বন্ধ হয়ে গেছে সো আমরা আপনার মুখ শুনতে চাই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 মার্চ থেকে মে পর্যন্ত জানা হয়েছে সেটা তো আপনাদেরই সকলে জানা আছে এখানে আসলে আমাদের বেশি কিছু বলার নাই আমরা তো আমরা তো নির্যাতনের শিকার সেখানে আপনার দেখেছেন আপনারাই মূল্যায়ন করবেন জনগণ সেটা মূল্যায়ন করবে তবে একটা ছিল এটা একটা ধারাবাহিকতা ছিল আবার এই ধারাবাহিকতাটা এত লম্বা হওয়ার কারণটার জন্য দায়ী দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে আমরা তো চেয়েছিলাম এই একটা সিম্পল একটা বিষয় যে শাহবাগ আন্দোলন থেকে যে নাস্তিকবাদী একটা উপসর্গ যেটা দেখা দিয়েছে ওইটাকে সরকার অফ করুক এবং তাদের একটা বিচারের আমরা দাবি আমরা দিয়েছিলাম তেরো দফা দাবির কথা যেটা বলা হয়ে থাকে হেমদ ইসলামের পক্ষ থেকে যে তেরো দফা দাবি এটা তো আসছে মূলত আসলে আমাদের মূল দাবিটা ছিল মহানবী ইসলামের আহ অমানার বিরুদ্ধে একটা শাস্তির ব্যবস্থা করার মূল দাবি ছিল আমাদের ওটা ওখান থেকে পরবর্তী আরো অনেকগুলো দাবি সংগঠিত ছিল যেগুলো আমাদের আগের পুরত দাবি ছিল সরকার যদি আমাদের ফেম আইন করে অন্তত আমাদের এই একটা দাবি প্রতিযোগী শ্রদ্ধা জানাতো তাহলে আন্দোলনটা তো এত লংেস এত লম্বা সময় নিয়ে আন্দোলনটা হওয়ার কথা ছিল না আন্দোলন দীর্ঘায়িত হওয়া এবং তার ক্ষতি তার রাজনৈতিক প্রভাবিত সবটা দায় যেতে সরকারকে নিয়ে তো এটা আসলে ধারাবাহিক ধারাবাহিকতার অংশ এবং মে মাসে যেটা হয়েছে মূলত সেটা আমাদের এই আপনার এপ্রিল মাসে একটা অঘোষিত অবরোধ সৃষ্টি করেছিল আপনার বাসি বাস সমিতিগুলোর সাথে কথা বলেছে এবং বিভিন্ন ট্রেন তারপরে বিশেষ করে বড় বড় যেগুলো সামুদ্রিক পথের যে জাহাজ এখন সরকার বাধা অবশ্যই এবং সেখানে একটা চমৎকার আলহামদুলিল্লাহ একটা জমায়েত আমাদের হয়েছে এবং চট্টগ্রামের সর্বশ্রেণীর সর্বস্তরের নারী পুরুষ আবালপিত সবার সহযোগিতা আমরা পেয়েছি এত বড় একটা জাগরণের পরও দেখেন সাপলাতে আমরা গেলেন লং মার্চ করলেন এবং ওয়াশা আমরা লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করলাম সারা দেশ ফুসে উঠলো তভিদের জন্য দাবি ছিল অথচ এই আন্দোলনের তুলনায় শাহবাগ আন্দোলনটা ছিল ক্ষুদ্র একটা আন্দোলন কিন্তু এই ক্ষুদ্র আন্দোলনের এতগুলো লোককে ফাঁসি দিয়ে দিলো আর আমাদের এত মাস পিপলের এত বড় আন্দোলন নিয়ে সরকার একটা লোককে এক মাসের জন্য জেল দিল না তো এজন্য জন্য তারও ধারাবাহিকতাই রাষ্ট্র মেয়ের ঘটনা তখন আমরা বললাম যে সরকারকে আরো চাপে পেলার জন্য আমরা ঢাকা ব্লক করব ঢাকা অবরোধ করব তো এটা সিদ্ধান্ত ছিল যে চতুর্দিকে ঢাকা অবরোধ হবে পরে বিকালবেলায় আমাদের বিকাল এবং দুপুরের দিকে আমাদের সেন্ট্রাল সিদ্ধান্ত নিলেন যে সেন্ট্রালি পুরো ঢাকার বাইরে যারা আছে এদেরকে কন্ট্রোল করা সম্ভব না সবাইকে এক জায়গায় নিয়ে আসা হোক যাতে আল্লাহ মাহমুদ সুবিশাদ তাদেরকে চাহেদায়িত্ব বক্তব্য দিবেন পরবর্তী দিক নির্দেশনা দিয়ে আন্দোলন সময় এই সাময়িকভাবে করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করার জন্যই সবাইকে ঢাকা নিয়ে আসা হয়েছিল কিন্তু সেই সুযোগ তো আমাদেরকে সরকারের দিল না হ্যাঁ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 একটা ধারাবাহিক বিষয় এটা নিয়মিত বিষয় একটা সম্পূর্ণ একটা বিষয় এই থেকে ক্রিটিক্যাল করে সরকার নিজেই এবং বিশেষ করে গুলো যারা সরকার ঘুসকে দিয়েছে তারা এটাকে তারা ওইভাবে করেছে এখানে ওইরকম কোন গোপন করে এখানে ছিল না কোন রাজনৈতিক গোপন আতাত অথবা জাতীয় কোনো কিছু এমন না যে আমি মাস্কগুলোর জায়গা থেকে বলতেছি জনগণের জায়গা থেকে বলতেছি আমাদের যদি কেউ যদি স্বপ্ন দেখে সেটা তাদের ব্যাপার যে হেবাবু ইসলাম আন্দোলন সরকার চাপে পড়ুক সেটা যদি সেজিয়ে দেখে সেটা তাদের ব্যাপার কিন্তু তাদের সাথে আমাদের আমি একজন দায়িত্বশীল হিসেবে বলছি যে আমাদের সাথে যারা এই দায়িত্বশীল ছিল বা নিষ্ঠাবান যে সমস্ত দায়িত্বশীল ছিলেন আমাদের সাথে কোন রকমের কোন চক্রান্ত বা এরকম গোপনাত বিরোধী দলের সাথে আমাদের ছিল না এরকম আর যেহেতু এই আদর্শ আদর্শিক আন্দোলন সুতরাং একটা আদর্শিক আন্দোলন কখনো রাজনৈতিক এই জাতিবাদী শক্তিগুলো সেকুলার হাফ সেকুলার শক্তিগুলো মডার্ন শক্তিগুলোর সাথে আটাত করে এইভাবে আমাদের আগাম কোন প্রশ্ন আমাদের আসে না আমরা আমাদের জায়গা থেকে সংগ্রাম করবো এটা হচ্ছে আমাদের স্পষ্ট কথা এবং সেটা ছিল সেটা সরকার যদি আমাদেরকে আমি একটা প্রশ্ন করি এটা হলো এই যে একটা সেন্সিটিভ টাইম ছিল যে ফেব্রুয়ারি মার্চ আহ স্বাভাবিক আন্দোলন আর কি মুক্তি যুদ্ধাপরাধের বিচার নিয়ে যে আন্দোলন চলতেছে সারা দেশ মোটামুটি সারা দেশ না রাজধানী রাজধানী অলমোস্ট অচল হয়ে গেছে আর কি তখন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 এখন ডেফিনেটলি আমরা আমরা অবশ্যই চাই কিন্তু ওই সময়ের জন্য আসলে কতটুকু উপযোগী ছিল কারণ নাস্তিকদের যে বিচার এটা একেবারে সবাই চাচ্ছিল এভরি বাংলাদেশের একেবারে যে নামাজ সেই মুস্তি তো কিছু একটা হোক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 দেখেন আসলে দেখেন হেবাজ ইসলামের সামগ্রিক আসছে দুই হাজার আহ তেরো সালে তারও আগে কিন্তু আল্লাহর ফাস্ট বিশ্বাসটা বাদ দেওয়া সেকুলারিজি এগুলো হয়েছিল এগুলো হেবাজ আরো পুরনো দাবিতে ছিল আমরা খেয়াল যে যেহেতু হেবাজ একটা বড় সংগঠন তার একটা অতীত ইতিহাস আছে তার একটা ব্যাপক জনসমর্থন আছে তা আমরা এই দাবিটার সাথে আমরা আমাদের যে দাবিগুলোকে আমরা সংযুক্ত করেছি এগুলো নতুন কোনো কিছু ছিল না এটা এমন না যে সরকারকে শাহবাগের নাস্তিকবাদ বিরোধী অর্থাৎ বিশেষ করে এটা পাশাপাশি নতুন নতুন কিছু দাবি দিয়ে সরকারকে আর একটু মানুষের এরকম ছিল না এগুলো এই নতুন এই দাবির সাথে পুরাতন দাবিগুলোকে জাস্ট এড করা হয়েছে এবং আমাদের মূল ফোকাসটা ছিল কিন্তু এই গ্লাসেমি আইনের উপরে মূল ফোকাসটা ছিল আমাদের নবী বিদ্বেষ নবী অমরণের বিষয়টা ছিল এবং আমরা কিন্তু বিভিন্নভাবে সরকারকে বার্তাও দিয়েছি দেখেন সরকার কিন্তু একদম আমাদের ডায়লগ করার বিভিন্নভাবে ডায়লগ করেছিল গোয়েন্দা সংস্থা বা বিভিন্নভাবে তারা আমাদের মনোভাব বুঝতে চেষ্টা করেছিল আমরা বারবার সুস্পষ্ট তাদেরকে এই বার্তা দিয়েছি যে আমাদের মূল ফোকাসটা হচ্ছে কিন্তু যারা নবীকে গালাগালি করবে নবী করবে বিশেষ করে মহানব ইসলামকে নিয়ে যেই অশ্লিল যে তাদের বিরুদ্ধে একটা শক্ত একটা আঙ্কার হোক আমাদের মূল ফোকাসটা ওইটা ওটা আমাদের রাজনৈতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যদি বারবার আমরা তেরো দফা বলছিলাম কিন্তু আমরা বিভিন্ন সরকার বোঝাচ্ছিলাম যে আপনার যদি অন্তত এই দাবিটা মেনে আমরা অন্যগুলোর আমরা আরো একটু আপনাদের আপনাদের সময় দিব এটা আসলে এই আপনি যেটা করছেন যে হিকমার কিনা এটা কৌশলের বা স্ট্র্যাটেজিক কোনো এখানে ভুল হয়েছে কিনা যে এই মানে অর্থাৎ মূল দাবি থেকে আমরা আরো অনেকগুলো দাবি দিকে গেল এটা আমাদের ক্ষতি হয়েছে কিনা সেটা আমি মনে করি ক্ষতি হয় এই জন্য যেহেতু আমরা বরাবরই আমরা আমাদের সামগ্রিক দাবির পাশাপাশি এই মূল ফোকাসটা যদি আমরা ওদিকে রেখেছি সেজন্য আশা করি ওদিকে এটা ক্ষতি হবার কথা না সরকার কিন্তু এটা আমাদের পাসটা ধরতে পেরেছে যে তারা আসলে তার কিন্তু সুনির্দিষ্ট এই সমস্ত বিচার জন্য সরকার এটা জন্য এই যেহেতু বাংলাদেশে তথাকথিত সেকুলার এনটি ইসলামিক এই বুদ্ধিজীবী এরা কিন্তু সরকার আষ্টাপে জড়িত এই যে সারির কবির মুদেশের মামুন আপনার এই যে জাফর ইকবাল সাহেব আরো যে অন্যান্য তাদের যে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব তারা এমনভাবে জড়িত সরকার চিন্তা করলো যে আমরা যদি এই একটা দাবি যদি আমরা মেনে নি এটা কিন্তু খেয়াল করবেন এটা হতে অনেকে বলে যে আজকে তেরো দফা দাবি একটা দেওয়ার কারণে ওই মূল একটা দাবি কিন্তু কি হয়নি হয়তো এটাকে না আসলে কিন্তু এটা না এই দাবিটা তো ওই দাবিটা ওই দাবিটা যদি আমরা আদায় করতে পারতাম তাহলে কিন্তু বাংলাদেশে অনেক তথাকৃত নাস্তিকদের সাহিত্যিকদের প্রতি বই কিন্তু নিষিদ্ধ হয় কারণ প্রত্যেকের বই মধ্যে কোনো না কোনোভাবে ধরনের অমরণ আছে আছে সরকার যে পেয়েছে এবং বিশেষ করে তাদের মধ্যে যে যে তারা কিন্তু টের পেয়েছে যে একটা দাবিকে মেনে নিলেও কিন্তু কারণ তাদের মাথা মাথা নিয়ে অনেক বুদ্ধিজীবী তাদের ইয়েতে পড়ে যাবে অনেক সিকুলার তাদের ইয়েতে চলে আসবে এই তারা খুব সচেতন ভাবে কিন্তু তারা কিন্তু ওই দাবিটা তারা এড়িয়ে গেছে তো আমি মনে করি এইটা তেরো দফা দাবি একসাথে আসার দ্বারা আমাদের মূল দাবিরা এমনি আমাদের ইন্ডিভিজুয়ালি আভ্যন্তরীণ একটা কথা এটা এখনো আছে একটা আলাপ চলছে আমাদের মধ্যে যে তেরো দফা দাবিটাকে পাঁচ ছয়টা দফার মধ্যে নিয়ে এসে এটাকে একটা সংক্ষিপ্ত আকার ইয়ে করা যায় কিনা এর মধ্যে আলাপ আছে কিন্তু সেটা এখনো গুরুতর করলো পুলিশ বিজিবি সবগুলা গ্রুপ এনে গভর্নমেন্ট বেশি আসলে ক্ষতি হয়েছে গভর্নমেন্টের ক্ষতি হয়েছে কথাটা আপনি বললেন আমার প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট এত বড় একটা আলেমাদের সাথে সাধারণ মানুষদের অনেক সমর্থন ছিল সাধারণ মানুষদের অনেকে তো সেদিন এখানে সেদিন সেখানে শহীদ হয়েছে প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট এত বড় একটা জনসংখ্যার বিরুদ্ধে কেন অবস্থান নিল এটা কি গভর্নমেন্টের পক্ষ গভর্নমেন্টের সাইকোলজি আমার চেষ্টা করি যে তারা কেন এত বড় একটা কাজ করলো যেটা নাম খারাপ হয়েছে তারাও কিন্তু সেকুলার যে গ্রুপটা তাদের যে সাপোর্ট করতেছে লাইক এই যে আপনি যেটা সারের কবির বা নাস্তিক যে গ্রুপটা এদের মন রক্ষা করার জন্য কাজটা করছে নাকি আসলে বিষয়টা অন্যরকম মানে এই এত দূর কেন গেল গভর্নমেন্ট আমার কথা হচ্ছে সেটাই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 সরকার একটা বিরাট ভয় পেয়ে গেছে যদি ওদিন যদি আমরা সাপ্তর জনতা বসে যেত এবং ধারাবাহিক দু আন্দোলন চলে কুড়ি কুড়ি মানুষের যথা এই আন্দোলন সংযুক্ত হতো এবং সেটা একটা সরকার পথনের একটা বিরাট এই মাইল ফল করতে হতো সরকার হয়তো পতন হয়ে যেত এবং পরবর্তী আওয়ামী একটা বড় মেসাগের শিকার হতো এটা তাদের বক্তব্য তারা এরকম জায়গা থেকে হয়তো নিজের রক্ষা জায়গা থেকে নিজের আত্মরক্ষার জন্য তারা এটা করেছে তারা এটা সরকার নিজের কথা প্রচার করে থাকে সরকার কিন্তু বিভিন্ন সম্ভব থাকে আমি যেটা মনে করি আমাদের বক্তব্য হলো আমরা মনে করি যে এদেশের ইসলামী শক্তি উত্থানের পথকে রুদ্ধ করার জন্য সরকার অবশ্যই বিদেশি প্রভুদের একটা ইঙ্গিত তারা পেয়েছে যে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 এই পক্ষে পক্ষে তারা ক্ষমতাসীনদের পক্ষে আমি মনে করি যে বৃহৎ শক্তিগুলো ভারত আমেরিকা চায়না চাই না যে এখানে ইসলামের একটা জোর ছিল যে আমি মোহ্লাদেরকে তাড়াতে পারলে ইসলাম বন্ধুদেরকে আমার ক্ষতি করতে পারলে এখন আমার আমেরিকা সাপোর্ট থাকবে ভারতের সাপোর্ট থাকবে বিদেশের সাপোর্ট থাকবে এর মধ্যে একটা কুটির জোর তার ছিল এখানে ওই মানস্তাত্ত্বিক বলতে সরকার কিন্তু এটা করা শ্বাস পেয়েছে আচ্ছা আচ্ছা আর এটা তো আপনাদের সাইকোলজি যদি এভাবে জিজ্ঞেস করি যে আপনারা কি আসলে এক্সপেক্ট করছেন যে পাঁচই মে আপনারা যদি এত অবস্থান করেন অবরোধ করার জন্য এই লেভেলে গভর্নমেন্ট নেমে আসতে পারে আপনাদের উপরে কারণ একথাটা একণে বলতেছি সাধারণত আমরা এভাবে নিরস্ত্র অবস্থায় যেতে চাইব না অস্ত্রের মুখে আপনাদের কি এটা আপনাদের কি ঘুণাক্ষরে মাথায় আসছে একবারও বা আপনারা কি আশা অবশ্যই আমরা আমরা সবটা কিন্তু আশাবাদ আমি ব্যক্তিগতভাবে আমি সবটা আশাবাদী ছিলাম দেখেন এখানে দূর অবস্থায় কিন্তু আমরা বিজয়ী যদি আমরা ব্যাপক গণজোয়ার দেখিয়ে আমরা বিজর্জন করতে পারতাম শাহবাগিদেরকে আমরা করতে পারতাম আমাদের দাবিগুলো মেনে নিত সরকার যে পরবর্তী পরের দিন বা দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে আমাদের দাবিগুলো মেনে তখন আমাদের বিজর্জন হতো আর যদি সরকার আমাদেরকে যেটা মানলো আসলে আমি মনে করি এটা শুধু প্রসারী আমাদের একটা বিজয়ের একটা বিরাট প্রেক্ষাপট রচনা হয়েছে আমি সেটাকে তুলনা করি এই আপনার এই যে সন্ধির মতো চুক্তি করে যদিও সেটাকে মনে হয় একটা মুসলমানদের পরাজয় বা এরকম কিছু উহদের যুদ্ধ যেখানে মুসলমানদের পরাজয় মনে করা হয় মুথার যুদ্ধ যেটা মুসলমানদের পরাজয় কিন্তু যখন হয়েছিল সেটা কিন্তু বড় ধরনের আরোধন একটা হয়েছিল প্রত্যেকটা আমরা ফলো করলে বাহ্যিক পরাজয়ের এই নির্দেশনগুলো পরবর্তীতে বৃহত্তর বিজয়ের একটা ক্ষেত্র তৈরি করেছে আমি মনে করি আজকে হয়তো পাঁচ বছরটা বিষয়টা পাঁচ বছর হয়ে আছে আগামী দশ বছর পর বিশ বছর পর পঞ্চাশ বছর পর বাংলাদেশ ইসলাম বিজয়ী হবে তার অনেকগুলো প্রেক্ষাপনের মধ্যে একটা প্রেক্ষাপন হয়ে গেল দেখি এবং আমরা মানুষ হতে পারি আমরা হতে পারি মানুষ হতে পারি আমরা বিজয়ী হতে পারি এবং একজন মুসলমানকে প্রস্তুত থাকাটাই শরীয়ত আমাদেরকে শিক্ষা দেয় তা আমি মনে করি এখানে আমাদের হারানোর কোনো কিছু বরং এটা ইতিহাসে সবসময়। এই বর্তমান আওয়ামী লীগ এবং বিশেষ করে তাদের বিশেষ করে যে নাস্তিকবাদী এই যে বিভিন্ন সংস্থাগুলো তাদের ইতিহাসে একটা কালিমা পড়ে গেল এই কালিমা তারা তাদের ইতিহাসটা তারা বুঝতে পারবে না এবং আগামী দিনে আমরা যে ত্যাগ আমরা দিয়েছি এটা শত জন্য সেটি ইতিহাসের পাঠ্য সিলেবাস হবে আগামীতে হয়তো আজকে আমরা পাঠ্য বাইরে আজকে আমরা চাবি দেওয়া পাঠ্য সিলেবাস পাঠতেছি কিন্তু আগামী দিনে এই সাপলা চত্বরটাই কিন্তু সিলেবাস হবে আগামী দিন এবং সেটা শত শত বছরের জন্য হবে সেটা বা হত্যা হওয়া মানে এই টাইপের কতগুলা শব্দ কয়েকবার এসেছে তো আমরা তো মানে লাশের সংখ্যা নিয়ে আর কি লাশ তো বাংলাদেশে এমনিতেই একটা রাজনীতির ভালো একটা টুল তো লাশের সংখ্যা নিয়ে আমরা দু এক্সট্রিমে দুই রকম তথ্য পাই আর কি যে একদিকে সম্ভবত খুব সম্ভবত মানে বিএনপি মানে সেকুলার অ্যান্টি ইসলামিক ওদের কাছে শুনতেছি যে হেফাজতে ইসলাম খালি গাছ কাটছে মাধ্যমে বাংলাদেশকে একদম মরুভাই বাঁধে ফেলছে কোনো মানুষ তো এই দুইটার মাঝখানে সঠিক তথ্যটা আসলে কি আসলে আমরা তো একটা বড় ধরনের আমরা জি জি পরিস্থিতির শিকার মারাত্মক পরিস্থিতির শিকার এবং আমি নিজেও অনেকগুলো মামলা আমি নিজেই মামলার ভুক্তভোগী অথচ সেদিন কিন্তু আমার আমার ইয়ে ছিল আমি কিন্তু ওই আসলে ফিজিক্যালি আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম না আমার ইয়েটা ছিল থেকে আন্দোলন আন্দোলনকে দেখাশোনা করা বা এখানে যে যোগাযোগ আমি চট্টগ্রাম আমার দায়িত্ব ছিল আমি কিন্তু দিকে যাইনি ঢাকাতে চাইনি আমি কিন্তু তারপরও সেই মামলাতে আমি প্রায় হয়তো নম্বর আসামি দুইশো আসামি আসামির মধ্যে আমি সাত আট নয়ের মধ্যে আমি তো এই যে একটা মিথ্যাচার আমাদের সামনে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি এখানে দেখবেন এই দেশে অপরাধ কিন্তু অপরাধ নয় অপরাধকে করা হচ্ছে অপরাধ হ্যাঁ এখানে আপনার বিচার করা বা কোনো বিষয় বা অন্যায় কিন্তু সেটা যতটুকু কঠিন মামলা হবে তার বড় কঠিন মামলা হবে মানহানির মামলা দিয়ে এটাকে কেন ইয়ে কর্তমান যে নতুন নতুন করা হচ্ছে আমরা একদিকে আমরা ফিসিবাদের শিকার অন্যদিকে আমরা এই আপনার মিডিয়ার শিকার আমরা মিডিয়া আপনি জানেন এখন মিডিয়া বলতে কোনো কিছু নেই এই অবস্থায় আমরা সঠিক বের করে আনতে পারছি না এবং সেটা এক সময় অবশ্যই বেরিয়ে যাবে আচ্ছা যত লোক মারা গেছে মানবতা মারা যাওয়ার জন্য দরকার একজন মানুষ যদি মারা যায় মানুষ যদি মারা যায় লোক মারা গেল কিন্তু সেটা প্রায় এই ওই দিনে টোটাল শহীদ হওয়ার তালিকাটা প্রায় একদম একুরেট অর্থাৎ যাদের একদম নাম ঠিকানা সহ এটা কিন্তু কয়েক ডজন আমরা তো স্টেজ তখন বলিনি যে কয়েক হাজার মারা গেছে তো এবং সেখানে দেখেন আমাদের হত্যার উদ্দেশ্যে কিন্তু ওটা কিন্তু পরিচালিত হয়েছিল কিন্তু আমরা আত্মর্কা করার কিন্তু হত্যার ইয়েটা কিন্তু কমে আসছে তখন আমরা চিন্তা করলাম যে এদের সাথে আমরা প্রশাসনের সাথে দিন আমরা প্রস্থান করি আমরা মাঠ দিই তখন আমাদের ছেলেরা আত্মরকা করে পৃথন দিকে যখন সময় চলে আসছে সেজন্য হয়তো ওই ধরনের আরো তো হত্যার সংখ্যা নিহতের সংখ্যা হয়তো নেই তাহলে কিন্তু এভাবে যদি অবস্থানটাকে একটা আমরা যদি বারাবারের দিকে যেতাম এটা তো আমাদের এটা আহ এবং ইতিহাস তো শুধু একদিন কথা বলো আর ওনার সামনে অনেকগুলো দিন রয়েছে ওই দিনগুলো তো ইতিহাস কথা বলবে আসলে কি ঘটনা ঘটেছে অনেকগুলো আপনি এই আপনার প্রথম বিশ্বযুদ্ধ আহ এবং পৃথিবীর বিভিন্ন সংঘাতময় বিভিন্ন অঞ্চলে যেতে আপনার দেখছেন গণ পাওয়া যাচ্ছে বিভিন্ন বিবিসিতে বছর আগে তথ্য দেওয়া বছর আগে তথ্য দেওয়া আপনি হয়তো দেখবেন আগামী ইতিহাসে এমন তথ্যগুলো আসবে যেগুলো হয়তো অজানা তথ্য আমাদের সামনে আসতে পারে আমরা তো একটা মানে আন্ডার একদম মানে বলতে হবে আমরা এই মুহূর্তে লেগে যাবো সংগ্রামে আমরা যাবো এটা পরিস্থিতি আসলে সবকিছু বলে দিবে তো এই বিষয়টা আপনারা আমাদের চেয়ে ভালো বুঝেন এটা হয়তো সময় আজকে যতটুক সময় আমাদের বলছে আগামী দিনে সময় নেক্সট ফিউচার আমাদের সামনে হয়তো আরো তথ্য আমাদের সামনে হাজির করতে পারে আসলে বিষয়টা এভাবে দেখা উচিত আমাদের যেটা বলেন সেদিন যারা মৃত্যুবরণ করেছেন যারা সাত বরণ করেছেন এই যে আমাদের আছেন একজন আপনার মিরিশরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু সেদিন সাত বরণ করেছেন এবং আমার যে ছাত্র আজগের এই সন্দীপ বাড়ি এটা কিন্তু আমাদের খুবই তরুণদের মধ্যে এবং আলমদের মধ্যে বেশ ভালো সারা জাগানো ব্যক্তিরা তারা ছিলেন ছোটখাটো লোক মারা যায় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু সারা এবং হবে আর কয়েকজন বললে স্বত মানলে সেটা ছোটখাটো বিষয় বিষয়টা আসলে এরকম না আজকে যুদ্ধাপরাধীর বিচারে এতগুলো বড় জাতি ব্যক্তিবৃন্দের ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে সেখানে সবার বিরুদ্ধে তো হাজার হাজার লোক মারার অভিযোগ নেই মাত্র একজন দুজনকে মারার সন্দেহের অভিযোগ যাই হোক যেটা হচ্ছে আচ্ছা এই বিষয়টা আমার আমার কাছে মনে হচ্ছে বিষয়টা ওই ত্রিশ লাখের সাথে রিলেট করা যায় আর কি যে এখন তো চারপাশের বিভিন্ন বিভিন্ন দেশের যুদ্ধ দেখে আমরা দেখছি যে 10 বছর ধরে যুদ্ধ হচ্ছে দশ লাখ বা পনেরো লাখ মানুষ মারা গেল তো এটা দেখে অনেকে লাখ চ্যালেঞ্জ করছে যে এত মরা কি আসলে নয় মাসে সম্ভব কি তো সেখানে অপর সাইড থেকে যে আচ্ছা ত্রিশ লাখ তিনজন যদি মরে সেটা তো জুলুম তো ওরাই আবার এখানে আড়াই হাজার গাছ কাটা এসব নিয়ে নানা রকম ইতং বিতং করছে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 ওরা ওদের ওরা একটা থার্ড পার্টি অর্গানাইজেশন যাদের কম এই ঘটনার সাথে সরাসরি সম্পর্ক নাই ওরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করে একষট্টি যেটা রিপোর্টের জন্য এই নাম্বার অফ ডেথ আসলে সবার কাছে সেম গুরুত্ব রাখেন আমার এক ডিস্ট্যান্ট রিলেটেড ছিল একটা এই মেয়ের কিছুদিন পর একটা অনুষ্ঠানে গিয়ে উনি সরাসরি বললো যে ওদের কেউ মারা যায় নাই সো এই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 সে আমাদের এফতার ইসলামিক আইন বিভাগে পড়ত সে এখান করছে এবং আরেক ভাই আসগর সে আমাদের ছাত্র ছিল সে অবশ্য যায় নাই তার জায়গা থেকে গিয়েছিল সে করছে আরেক ভাই আমাদের শেহাবুদ্দিন উনি আমাদের খুব পরিচিত ব্যক্তি আমি তো তিন তো একদম যারা একদম আমার সাথে আমার সাথে ব্যক্তিগত যারা রিলেটেড ছিল হ্যাঁ তাদের তো এগুলো মিথ্যাচারা তো এগুলো আমি একটা কথা বললি যে ফিউচার আমাদের সামনে অনেক কিছু আমি একটা কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে কোয়ান্টি বা দুর্ঘটনার বিষয়টা কিন্তু মুখ্য বিষয় না ইসলামে কয়জন ব্যক্তি সাণ করছে যুদ্ধগুলোতে গুলোতে সেটা কিন্তু দেখার বিষয় না কিন্তু কোরআন যে একটা সামগ্রিক তহিদের বিপ্লব নিয়ে এসেছে এই বিপ্লবটা কতটুকু সাকসেসফুল হতে পেরেছে এটা কতটুকু মানব জাতির জন্য সমাধান হিসেবে সেটা তার অবস্থানকে তৈরি করতে পেরেছে এটা দেখার বিষয় আমাদের দেখার মারা গেল এটা যে আমাদের জন্য বড় দেখার বিষয় আর্শিক সংঘাতের যে একটা মেরুকমূল তৈরি হয়েছে এবং যে একটা সামগ্রিক ইসলাম বিপ্লবের জন্য যে আমরা একটা সুদূর প্রশ্ন একটা যে চিন্তা করছি এই জায়গার মধ্যে আমাদের আদর্শিক মনোবলটা আমাদের চিন্তাটা কতটুক আমাদের আমাদের এই আমাদের কত সক্রিয় এবং এই চেতনাটা কতটুকু আমাদের জনগণের মধ্যে এটা আমরা তাদের অন্তর এটাকে আমরা ওইভাবে সক্রিয় করতে পারতেছি এইটা দেখার বিষয় আমাদের আন্দোলনের কোয়ালিটি আসলে দেখার বিষয় আন্দোলনের বিভিন্ন সেই অর্থে জি জি জি জি এটা আমাদের দেখার বিষয় ওইদিকে আসলে যারা ইসলামপন্থী আমি দেখতে শুধু এটা বলতে চাই যে আমাদের মতো চিন্তার ভিন্ন সে আজকে দুঃখজনক এটা লক্ষ্য করা যাচ্ছে যে আমরা আদর্শিক জায়গাটাকে আদর্শিক বয়ানটাকে তোহিদের বয়ানটাকে শত্রু মিত্র তত্ত্বের যে বয়ান ওয়লা বাড়ার যে বিষয়গুলো আমরা মনে হয় ওগুলোকে আমরা ওইভাবে কিন্তু এখনো জনগণের সামনে আমরা আনতে পারতেছি না আমাদের আমাদের রাজনৈতিক এই এটাই যেন বারবার আমাদের সামনে বেশি চলে আসে রাজনৈতিক এই বয়ানটা হয়তো বেশি চলে আসা আমাদের তো ওইদিকে আমাদের ফোকাসটা সবার বিষয় হওয়া উচিত আমার সর্বশেষ মেসেজ আপনাদের প্রতি এটাই যে আমাদের মূল যে তহিদের চেতনার জায়গাটা এবং যে ইসলামের সংগ্রামের যে দাওয়া যে হাত মিয়া হিজরা এবং ওলা এই বিষয়গুলো বেশি আমাদের প্রমোট হওয়া উচিত এবং এই মেরুকরণটা আরো স্পষ্ট হওয়া উচিত রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে আমাদের কোন সমাধানি আমাদের একটা আদর্শ মেরুকরণের মাধ্যমে এবং সেটা শুধু আঞ্চল অন্ত অঞ্চল আন্তর্জাতিক পুরো এলাকা আমি ইয়ে নিয়ে আমরা চিন্তা করি যে পুরো অঞ্চলে বসে আমাদের ভবিষ্যৎ আসলে কোন থেকে যাবে আচ্ছা আহ একটা এবার একটা প্রশ্ন করি এটা ডিফারেন্ট একটা আলোচনা সেটা হচ্ছে আপনার পাঁচই মে পাঁচই মেটা আসলে আমাদের জন্য একটা একটা ইতিহাস আমাদের একটা গর্ব কর মতো ইতিহাস যে আমরা তখন জালিমের বিরুদ্ধে আমরা একটা অবস্থান নিয়েছিলাম পাঁচই মেয়ের পরে হেফাজত ইসলামের পরে যে একটা এক্সপেক্টেশন থাকে মানুষের সেটা কিছুটা ভাটা পড়ছে আমি যদি বলি একটু কিছু অভিযোগ আসতেছে এবং অভিযোগ গুলা আসলে আমরা ফেলে দিতে পারি না এবং অভিযোগ ঠিক ঠিক বলা যায় না তো হেফাজত শত্রুতা করতেছে লাইক অনেক সময় জামাত ইসলামী বা বিএনপি থেকে জাস্ট টিপিক্যাল কিছু কথা বলে দেয় এই হেফাজত এই হেফাজত মনে করেন কিছু অভিযোগ আসতেছে হেফাজত কি সরকারের সাথে যে দৃঢ়তার অবস্থান ছিল সেই পাঁচই মে সেটা থেকে সরে আসছে কারণ কিছুদিন বেশ এক বছর ধরে হেফাজতের সাথে গভর্নমেন্টের একটা রিলেশনশিপ ডেভেলপ করছে আমরা যদি দেখি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 এই ধরনের একটা আলোচনা এটা আসতেছে আমাদের ভাইদের মধ্যে থেকে মানুষের মধ্যে থেকে আহ এটাকে আসলে হচ্ছে কিনা বা আসলে হেফাজত কি তার অবস্থান থেকে সরে গেছে কিনা কম্প্রোমাইজ করছে কিনা এটা নিয়ে একটা জনমনে একটা সন্দেহ একটা ইয়ে এবং সার্টেন কিছু অ্যাক্টিভিটিস কারণে জিনিসটা সন্দেহটা হচ্ছে কমিশনদ এটা এটা প্লাস আরো ধরনের আরো কিছু বিষয়ে আমরা এরকম দেখি বা দেখা যায় অনেক সময় হেফাজত ইসলামের বা কমই আলম আলমাদের মুখে একটা উচ্ছ্বসিত প্রশংসা গভর্নমেন্টের গভর্নমেন্টের সাথে অ্যালাই করে ফেললো গভর্নমেন্টের সাথে এক হয়ে গেল এই ব্যাপারটা আপনি আসলে মানুষের সামনে মানুষের এই অভিযোগ অভিযোগ বলতে পারে বা সন্দেহ বলতে পারে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে উত্তর দিবেন আহ দেখুন আমি হেফাজত ইসলামের দায়িত্বশীল এটা আমার পরিচয় কিন্তু তার চেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম এবং আমি একজন মুসলিম আলম মুসলিম দায়ী এটা আমার বড় পরিচয় এখানে আমাকে সত্য কথা বলতে হবে আমি হেবাজত পক্ষ হয়ে হেফাজত কোনো মিথ্যাচার যদি হয়ে থাকে সেটাকে প্রশ্ন দেওয়ার কোনো সুযোগ নেই এখানে সত্য কথা যেটা সেটা হলো যে হেফাজতের নামে যে সরকার সাথে যে রিলেশনের যে অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলো এই অভিযোগ গুলোর হচ্ছে তার কিন্তু আংশিক কিছু সত্যতার এই মতো কিছু জিনিস দেখা গেল কিন্তু এখানে বাস্তবে যখন আমরা একটু পুরো বিষয়টা যখন দেখব তখন এখানে বিষয়টা একটু ভিন্ন দিক থেকে আমাদেরকে একটু মূল্যায়ন করতে হবে আমি একটু উদাহরণ দিলে বিষয়টা আপনি বুঝতে পারবেন যেমন নাকি কমিশনদের স্বীকৃতির বিষয়টা কমিশনের স্বীকৃতির বিষয়টা মোটেও কিন্তু একটা বিষয় বিষয়টা এটা হচ্ছে আপনার এই আগের ধারাবাহিক তার একটা অংশ বিগত চার দল আমলে প্রধানমন্ত্রী যখন ম্যাডাম ভারতী যে যখন ছিলেন তখনই কিন্তু তার ক্ষমতার শেষ পর্বে শেষ বছর কমিশনাদের স্বীকৃতির গ্যাজেট কিন্তু প্রকাশ হয় আওয়ামী লীগ সরকার জাস্ট এটা একটা রাজনৈতিক হাতের যেভাবে তার রাজনৈতিক অংশ হিসেবে যে আওয়ামী সরকার দেখলো যে বিএনপি এটাকে আগেই স্বীকৃতি দিয়ে আমরা যদি আগে জানতে পারি তাহলে সারা রাজনৈতিক তার একটা খাবে তো যে কাজটা বিএনপি পাঁচ বছর মাথায় করছে আওয়ামী লীগ সরকার সেটা এসে করলো এই আপনার সাত বছর বা আট বছরের মাথায় করলো তো এটা কিন্তু অতীতের ধারাবাহিকতার অংশ এবং আমি নিশ্চিত একথা বলতে পারবো যদি বিগত চার দল জোট আমলে যদি গ্যাজেট পাশ না হতো বা স্বীকৃতির প্রাথমিক এই আইনগত ভিত্তি স্তর যদি ভিত্তি স্থাপিত যদি না হতো মানে আমাদের কমিশনাদের স্বীকৃতির আওয়ামী লীগ সরকার কিন্তু এটা কখনো এই হাতে হাতে নিত না এটা আমাদের অনেক ইতিহাস জানা নাই বিদায় আমরা এটাকে মনে করছি এটা আওয়ামী লীগের জন্য এটা মতো আওয়ামী লীগের জন্য নয় এটা আগের ধারাবাহিক তার এটা বহুদিনের একটা প্রয়াস ছিল এখানে যদি কর্মীরা যদি একটা তার অধিকার পেয়ে যায় সেটাকে আদাত কেন বলা হবে আপনার এই ছেলে আন্দোলনে ছেলেদের ছাত্রদের দায় নিয়ে সরকার তো এটাকে কি বলা হবে বিভিন্ন সময় সরকার বিভিন্ন সংস্থাগুলো বা সংগঠনের আন্দোলন নিয়ে এটাকে আদাত বলা হবে এখানে কিন্তু বিষয়টা আতাতের বিষয় এখানে নাই দুই নম্বর বিষয় এখানে আমাদের এটা আমি স্বীকার আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা আসলে হেফত ইসলাম একটি সামাজিক দল ধর্মীয় এই স্পিরিচুয়াল আবহট এখানে একটু বেশি জামাত ইসলামী বা আওয়ামী লীগ বিএনপির মতো এখানে সাংগঠনিক সিস্টেমটা এখানে দুর্বলতাটা আবার স্বীকার করতে হবে যার কারণে জাতির সামনে দিয়ে বক্তব্য গুলো এখানে এখানে হয় না আপনার প্রধানমন্ত্রীর সাথে আল্লাহ মাহমুদ ছবি সভার যে বৈঠক হ্যাঁ এটা অনেকে বলেন যে হুজুর না গিয়ে কেউ গেল হতো হুজুর হজরত সেটা গিয়েছেন তার ব্যক্তিগত উদ্যোগের জায়গা থেকে দুদিনের ওখানে যাওয়াটা কিন্তু এটা মনে করার কোনো অবকাশ নেই যে হেবাব ইসলাম তার তেরো দফা ওখানে মুস্তাকা দিয়ে আসছে আপনারা দেখবেন হেবাদ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু ওই দিনে কিন্তু তারা কিন্তু ছিলেন না কিছুদিন গিয়েছিলেন এটাও কিন্তু একটা অনানুষ্ঠানিক সফর ছিল ব্যক্তিগতভাবে একজন আমির বা একজন সাংবাদিক তার সাথে সরকারের একটা যোগাযোগ হতে পারে বা একটা সজনতা হতে পারে সেটা কিন্তু একটা সংগঠনের সাথে যোগাযোগ ওইটাকে ধরা হবে না এখন পর্যন্ত সরকার আমাদের তিরিশ টা মামলা একটা মামলা কিন্তু সরকার কিন্তু প্রত্যাহার করে নেয় তাহলে এখানে আপাত হল কোথায় এখানে এখনো আমাদের আমার নিজের মামলা রয়েছে এখনো যারা দায়িত্ব রয়েছে সবাই কিন্তু এটা রাষ্ট্রীয় না তাদেরকে পলা থেকে বলা হবে যদিও তারা হয়তো সরকার জনগণের সিমটেদের কারণে তাদেরকে হয়তো করছেন না এবং আমাদের দমনগর এখনো তার হাতে পাসপোর্ট পান নাই তিনি এখন যেতে পারেন না ওমরাতে যেতে পারেন না এখানে আতাতের বিষয়টা হল করতে তো আরেকটা বিষয় এখানে আপনাদের আমরা স্বীকার করতে হবে সেটা আমি এই আল্লাহকে হাজির রেখেই এটা বলতে চাই যে এখানে যে সমস্ত কিছু ব্যক্তি বিশেষ এরা যদি কেউ আতাত করে থাকে সেটা কিন্তু ইসলামের ইতিহাসে বারবার কিন্তু মনাফিকই একটা চরিত্র সবসময় ছিল এই নাফাকের চরিত্রের মাধ্যমে কিন্তু ইসলাম আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা রসুল জামানাই ছিল এখন আন্দোলনও নাফাকের ঘটনা করেছে এবং এই মহাদেশ আন্দোলন বা ব্রিটিশবোধ আন্দোলনে পাকিস্তান আন্দোলনে এবং পরবত আন্দোলন গুলো দেখা গিয়েছে এখানেও কিছু দুষ্ট চরিত্রের লোক যাদের মূল পর্যন্ত কিন্তু হেফাজত না তারা একটি নিজস্ব আর্থিক বা পারিপার্শ্বিক অথবা স্বার্থগত কিছু উদ্ধারের জন্য তার ব্যক্তিগত জায়গা থেকে তার স্বার্থসাধীন জায়গা থেকে যদি সে আটাত করে থাকে এই দায়ী দায়িত্ব বা তার আসা না এই দায়িত্ব এই দায়িত্ব আমাদের বর্তায় না এবং এই বিষয়টাকে আমরা নিজেরা ঘৃণা করি আমাদের মাস কগুলোটাকে ঘৃণা করে আমাদের সংগঠনের সকল বড় দায়িত্বশীল সেটাকে ঘৃণা করে জনগণ আমাদের থাকতে পারে যে আমাদের সংগ্রামের যারা মূল যারা দায়িত্বশীল যারা মূল দায়িত্বশীল যারা এই একটা মানে সংগ্রামকে যারা আসল জায়গায় নিয়ে যেতে চায় ব্যক্তি আলহামদুলিল্লাহ এখন কিন্তু তারা না মুক্ত রয়েছেন এবং কিছু ব্যক্তি যারা গ্রিল হচ্ছে বা পথ থেকে বিচ্ছুদ হচ্ছে জাতি তাদের পরিচিতি স্পষ্ট এইগুলো কোনো আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারব না এগুলো বিভিন্ন আন্দোলন হয়ে তাকে হতাশা হতাশার কোনো কিছু নেই আমার আন্দোলনের উহদের ময় বড় একটা আন্দোলন হয়ে যায়নি আমাদের আন্দোলন আর তাদের বাসা থেকে লিপ্ত হয়ে থাকে অথবা অর্থনীতি স্বার্থের সাথে লিপ্ত হয়ে থাকে সেটা কিন্তু আমাদের আল্লাহ প্রভাবিত না এই কথা আমরা বলে দিচ্ছি যে ইতিহাসে ছিল থাকবে নেফাক একটি ভয়ঙ্কর উপসর্গ হিসেবে আন্দোলনগুলোতে থাকতে পারে শুধু শুধু হেবাজ সব দলগুলোতে সেটা কিন্তু বলা উচিত এই এটা এমন না যে একদম আমি হেবাজ করি বিদায় এই সেটা এরকম নয় এটা আমরা যারা করো তাদেরকে আমরা সতর্ক করছি এমন জনগণকে আশ্বস্ত করছি ওই নেফাকের জায়গাগুলো আসলে তার শহীদদেরকে সম্মান করতে পেরেছে কিনা পাচেমে যারা শহীদ আছে শহীদ ভাই তাদের মর্যাদা সম্মান আসলে হেফাজতের ভূমিকাকে পালন করতে পারছে বা আসলে চট্ট আমার বাইরেও আমরা ব্যাপকভাবে তাদের কাছে ত্রাণ এবং সাহায্য সহযোগিতা আমরা গিয়েছি এবং আমাদের বেশ কিছু আহ বন্ধু যারা সামর্থ্য তাদের আমরা বলেছি নিমিত সাহায্য সহযোগিতা করার জন্য হেফজের ফ্রান্ট থেকে তাদেরকে ব্যাপক সহযোগিতা করা হয়েছে একটা আমি আপনাকে আগে বলছি যে একটা সাংগঠনিক দুর্বলতা এখানে আছে সেটা কিন্তু লুকানোর কোনো বিষয় না আহ এই সংগঠনটা আসলে এই অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর মতো এত সুসংগঠিত না যার কারণে সাংগঠনিক কিছু দুর্বলতার কারণে কিছু কিছু বিষয় এখানে একটু আহ সৃষ্টি হয় যেমন নাকি যে সরকার সাথে আতাতের যে বিষয়টা অনেকে যে করতেছে একটা সাধারণ বিষয় আতাতের উদাহরণ হিসেবে আসতেছে এই বিষয়গুলো আসলে সাংগঠনিক কিছু দুর্বলতার কারণে অ্যাকচুয়ালি কিন্তু শহীদদেরকে যথাযথ শ্রদ্ধা করা হয়েছে মূল্যায়ন করা হয়েছে তবে তার যে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে শহীদদের পরিবারদের পরিবার গুলোকে দেখাশোনাকে দেখাশোনা তাদের পরিচর্যা তাদের খোঁজখবর তাদের সন্তানদেরকে একটা ফ্যামিলি আসা একটা সেবার একটা ফ্যামিলির মধ্যে নিয়ে আসা তার যে একটা স্ট্রংলি একটা সাংগঠনিক একটা ধারা সেটা হতে একটা দুর্বলতা আছে তো ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত উদ্যোগে হেফাজত ব্যক্তিরা কিন্তু তাদের খুচখবর রাখতেছেন আমরা খুশকবর রাখতেছি আমি একজন শহীদের নাম একটা মাতাসা দিয়েছি সেটাকে আমি নিজে তত্ত্বাবধান দেখাশোনা করি আর অনেক আমাদের দেখতেছেন আর একটা জিনিস আপনাকে আমরা সর্বশেষ বলবো যে দেয় হেমাজতলে মূলত দেয়াবদ আন্দোলন চরিত্রটা বুঝতে হবে দেয়াবদ আন্দোলন এবং কমি আন্দোলনটা হচ্ছে একটা নিরহ চরিত্র এটা এই নিম্ন মধ্যবিত্তের একটা গৃহ চরিত্র এবং এটা একটা এই চরিত্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু একটা সামাজিকতা এটা একটা সামাজিক আন্দোলন যে কারণে এখানে মধ্যবিত্ত সংগঠনগুলোর মতো এখানে ওইভাবে সাংগঠনিক কাঠামো রাজনৈতিক একটা কাঠামো অর্থনৈতিক একটা কাঠামো এখানে খুব দুর্বল সেজন্য হয়তো অনেকগুলো সামাজিক রাজনৈতিক কাজগুলোকে সুচারুভাবে এখানে পরিচালনা এখানে করা যায় না তবে আপনারা করেন যাতে একটা ভালো একটা ফ্রেন এখানে দাঁড়ায় একটা একটা কাঠামো এখানে তৈরি হয় বা একটা সুন্দর একটা সিস্টেম এখানে সৃষ্টি হতে পারে এটার জন্য আমাদের দান করেন তো আশা করি একটা বিষয় শেষে এটাও বলবো যে হেফাজত মানে শুধু খালি সাংগঠনিক কিছু ব্যক্তির নাম না হেফাজত মানি শুধু একটা সাংগঠনিক শুধু কাঠামোর নাম নয় হেফাজত মানি জনগণের গণমানুষের বিশেষ করে আল এমলামা দিনদার যে সাধারণ তপ্কা আমাদের ছাত্র শিক্ষক এদের যে একটা গণসেন্টিমেন্ট এটা কিন্তু হেফাজত এটা কিন্তু আসল মূল হেফাজত যারা রপ্তি দিয়েছে তারা আসলে হেফাজত যারা কারাগারে গিয়েছে তারা আসলে হেফাজত যারা এখনো নির্যাতন নি বীর তারা আসলে হেফাজত যারা সাপ্তরের একদম নিঃস্বার্থ তারা গিয়েছিল নির শ্রেণী তারা কিন্তু আসলে হেফাজত ওই জায়গা থেকে কিন্তু একটা বিরাট সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ এবং অবশ্যই শহীদরা তাদের কাছে স্মরণীয় বরণীয় শহীদ সবসময় তাদের কাছে মর্যাদার তাদের জন্য আয়োজন তাদের জন্য মডেল হিসেবে থাকবে ইনশাল্লাহ বাকি আমি তো সাংগ্রিক দুর্বলতার কথা বলেছি হয়তো সাংগঠনিক দুর্বলতার কারণে বিষয়গুলোকে সিস্টেমেটিকলিভাবে হয়তো আহ না আপনাদের মাদ্রাসায় আপনার একটা ইভেন্ট আয়োজন করছি দর্শক কোরআন শিক্ষুরে একটাই কিন্তু এরপর দিনের বেলা দুটি করেছি সবাই যেন আমরা আধ্যাত্মিক শারীরিক মানসিক সামাজিক সম্পর্ক প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি সেই দাওয়া আপনাকে জানাচ্ছি এবং আমি আপনাদেরকে অনেক অসুখ ধন্যবাদ জানাচ্ছি আপনারা জাতির ক্রান্তি লগ্নে একটা খুব সেন্সিটিভ বিষয়ে আপনারা আজকে আলাপ তুলেছেন আমি চাই যে আপনি আমাদের পডকাস্টে আবার আসবেন আহ সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমাদের লিসিনার ভাই এবং বোন যারা আছেন তাদের জন্য প্রত্যেকবার মতো এবার রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com ডাব্লিউ গ্লাস এবং ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট দি মুসলিম গ্লাস